বিসমিল্লাহমানিমিম আল্লাহআম নজল আলী কলকিত মোহন আল্লাহ নজল করে পুঁথি মদিনার জীবনে ঈশ্বর আল ইমরান এ দুশটি আয়াত মহান আল্লাহ ঈশ্বরকে শুরু করেছেন মিম দিয়ে এই অক্ষর গুলিকে মুখর বলা হয় অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা সুরাবা কারা তফসিল করা হয়েছে এগুলি সম্পর্কে আল্লাহ ফাকর আব্দুল্লাহ আলম ভালো জানেন যে তার উদ্দেশ্য কি তবে আরবরা সেই যুগে কাব্যরচনা করে প্রতিযোগিতা করত আল্লাহ ফেকরুল্লা আলমিন এই আরবদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন করিমের প্রতি হয় ইমান নিয়ে আসো আর যদি কোরআনকে মানবরচিত বলো তাহলে এই রকমের অক্ষরগুলি দিয়ে এই রকমের কোরআনের অথবা কোরআনের কিছু সুরা অথবা আয়াত নিয়ে এসো আর তোমরা নিয়ে আসতে পারবে না তারপর আল্লাহ ফখরুল আলমিন বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই যত মাহবুদ রয়েছে পৃথিবীতে সবগুলি হচ্ছে বাতিল আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা হয় তাহলে এই সিজদা বাতিল আল্লাহ ছাড়া কারোর কাছে যদি দোয়া করা হয় আহ্বান করা হয় কাউকে তাহলে আল্লাহ ছাড়া ফরিয়া যদি করা হয় বিপদ আপদে করা হয় আল্লাহ ছাড়া ছেলে মেয়ে করা হয় কাইম যিনি চিরঞ্জীব আল কয়ুম এবং যিনি রক্ষণাবেক্ষণকারী আল্লাহ ফাকর্বুল আলমিনের এই নামগুলি হচ্ছে ইসমা আজুল জামানবী করিম সালামী একটা হাদিসে রয়েছে আয়াতুল কুরশিতে আল্লাহ ফাকরের এই নামগুলি এসেছে আর এই সোরা আল ইমরানের দ্বিতীয় আয়ত এসেছে নবী করিম সালামের সাথে ধারণকারী বের তোমার রহমতের ফরিয়াদ করি তোমার রহমতের আশাবাদী তোমার রহমত দিয়ে আমাদেরকে উদ্ধার করো সুতরাং সন্ন্যতির তরিকা হচ্ছে যে নবী করিম সাল্লামের এই দোয়াগুলি বেশি বেশি পাঠ করবেন আল্লাহাক তারপরে কোরআনী করিমের অবতরণ কথা উল্লেখ করেছেন আল্লাহ আলমে ক্রমে করেছেন দীর্ঘ তেইশ বছরের জীবনে কোরআন করেছেন বিল হকের সত্য নিয়ে সত্যের সাথে পূর্বে যে কিতাবগুলি এসেছে সেগুলি সত্যায়নকারী রূপে ওয়ান তোর ইঞ্জিল এবং আল্লাহ তো নাজিল করেছেন কোরআ করিমের ক্ষেত্রে আল্লাপাক নাজালা বলেছেন কারণ কোরআনে করিম একবারে নাজিল হয়নি বরং আসমান থেকে নবিয়ে করিম সাল্লা কাছে জিবাই আলী ইসালাম দীর্ঘ তেইশ বছরে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা প্রয়োজনের যখন যেমন প্রয়োজন হয়েছে প্রয়োজন মোতাবেক আল্লাহপাক পাঠিয়েছেন এবং জিবুর আলী সাল্লাম নিয়ে নাজিল হয়েছেন পক্ষান্তরে তাওরাত এঞ্জিল একবারে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আল্লাহাক আনজালা বলেছেন আনজালাহ মানে একবারে কোনো কিছু নাজিল করা মিন মিনকাবলু এর পূর্বে ওয়ান জালা তল ইজিল কাবল তওরাত এবং্লাফাক নাজিল করেছেন হওয়ার পূর্বে হৃদায়তের জন্য সারা বিশ্বের মানুষের হিদায়তের জন্য আর তৌরাত ইনজিল আল্লাফাক রব্বরের বিশেষ গোত্র বনি ইসরায়েলদের জন্য নাজেল করেছিলেন এই ধর্মগুলি আগের দিনগুলি সীমিত একটি এলাকা সীমিত একটি গোত্র জাতির জন্য ছিল পক্ষান্তরে নবী করিম সাল্লাহামের রেসালাত হচ্ছে আন্তর্জাতিক রেসালাদ আসমানি পাইগাম সারা বিশ্বের সমস্ত আল্লাহাকাল আল ফুরকান আল্লাহাক আল ফুরকান করেছেন হক বাতিলের মাঝে পার্থক্যকারী বুস্তু নাজিল করেছেন সেটা আল কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান অথবা আল্লাহাক রব্বুল আলমিনের শরীয়তের যে কোন বিধান হচ্ছে হক বাতিলের মাঝে পার্থক্যকারী তবে আগের কিতাবগুলি নাজেল করেছেন এবং আগের নবীদেরকে পাঠিয়েছেন সেই দিনগুলিকে আল্লাহ পাক শেষ দিন পাঠার পরে রোহিত করে দিয়েছেন কারণ শেষ দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে শেষ দিন আসার পরে অন্য অন্য দিন যদি কেউ অবলম্বন করে তাহলে কোনো মতেই মুক্তি পাবে না যেমন নবী করিম সাল্ল আলিয়া সাল্লাহ বলেছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমার সম্পর্কে লামিন হাজেহিল উম্মা এই মানব জাতির মধ্য থেকে যদি আমার সম্পর্কে কেউ শুনতে পাই ইমান নিয়ে আসতে হবে এবং তার মোতাবেক জীবনযাপন করতে হবে আয়াতিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ পাখির আয়াতগুলিকে অস্বীকার করেছে লাহ আজাবুল সদী তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে অল্লাহ আজিজন এবং আল্লাহ ফাকরবুল্লা আলমিন সর্বজয়ী আর দ্রুত প্রতিশোধ গ্রহণকারী জন্তাম প্রতিশোধ গ্রহণকারী দণ্ডদাতা যে ব্যক্তি পাপ করবে আল্লাহাক তাকে দণ্ড দেবেন ইন্সাই নিশ্চয় আল্লাহ ফকরবুল আলমিন এমন এক জাত যার উপর পৃথিবীতে হোক আর আসমানে হোক কোন কিছু গোপন থাকতে পারে না আল্লাহ তকিন আল্লাহাক বলেছেন তোমাদের পক্ষ থেকে কোন কিছুকে তোমরা লুকিয়ে রাখতে পারো না আল্লাহর আল্লাহকে জানতে দেবে না এমনটা হইতে পারে না আল্লাহ দেখছেন আল্লাহ ফাকর্বাল সম্পর্কে এই মান যদি থাকে তো কোন মানুষ কোন জায়গায় গিয়ে কোন বনে জঙ্গলে গিয়ে কোন নির্জন ঘরে গিয়ে কোন বক্সের মধ্যেও পাপ করতে পারবে না এই রকম আমাদের তাকে অর্জন করার তৌফিক দান করেন করেছেন ফিল আল্লাহাকিও আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের গঠন দিয়ে থাকেন ফিল আর হাম রাহেমের বহু বচন যার মানে হচ্ছে জরায়ু তো জরায়ুতে মায়ের পেটি আল্লাহফাক রব্বুল আলমিন তোমাদের আকৃতি গঠন করে থাকেন কাফায়াসা যেভাবে আল্লাহ চান কাউকে লম্বা করেন কাউকে বেটে করেন কাউকে ফর্ষা করেন কাউকে কালো করেন কাউকে সুন্দর করেন কাউকে কুৎসিত করেন আল্লাহ যেভাবে চান আর এই কাজটি একমাত্র আল্লাহ ফাকরবুল্লাহ মানুষের হাতে আল্লাহাকড়ে দেনি কোন যদি ক্ষমতায় থাকতো তাহলে বড় বড় পয়সাওয়াল সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলিকে নিয়ে দিত বরং ছেলে নিত মেয়ে নিত না যেমন তাদের ধারণা যে ছেলে বেশি উপকারী আর মেয়ে উপকারী নয় আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলছেন তাঁর ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আল্লাহ আজিজুল হাকিম যিনি সর্বজয়ী এবং আল্লাহ আয়াতামাতিল করেছেন করেছেন যাতে দুই রকমের আয়াত রয়েছে মিনহ আয়াত ও মহকামত তাতে কিছু সুস্পষ্ট অর্থ বহনকারী আয়াত রয়েছে যে আয়াতগুলির অর্থ বুঝলে আপনি সুস্পষ্ট বুঝে নেবেন আপনার কোন রকমের বুঝতে কোন অস্পষ্টতা থাকবে না হন্যা উম্মুল কিতাব এই আয়াতগুলি হচ্ছে এই কিতাবের মূল বিষয়বুজ যেমন আল্লাহ বলেছেন তৌহিদের কথা আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদনী আল্লাহ পাক বলেছেন আকিম সালাত কয়েম করার কথা আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন আল্লাহ ফকরাবুল আলমিন স্যামের কথা বলেছেন আল্লাহ পাক হজের কথা বলেছেন হিজাব পর্দার কথা বলেছেন হালাল হারামের কথা আল্লাহ ফকরবুল আলমিন কোরআনীকে উল্লেখ করেছেন ঘটনা ঘটনাবলী বর্ণনা করেছেন এগুলি স্পষ্ট আয়াত আয়াতে মহকামাত ওখারো মত বেহাত আর কিছু আয়াত রয়েছে যাতে কিছু অস্পষ্টতা আছে বুঝার জন্য সাধারণ লোকদের জন্য অস্পষ্টতা রয়েছে স্পষ্টভাবে সহজে বুঝতে হয়তো পারবে না এই আয়াতগুলি দুই রকমের এক রকম হচ্ছে যেগুলি বিচ্ছিন্ন অক্ষর হুরুফে মোকাত্তা আলিফ লাম মিম আলিফ লাম রা কাফা ইয়া আইনসদ কাফ বল কোরআন মজিদ কাফ এই এইরকম যতগুলি বিচ্ছিন্ন অক্ষর রয়েছে এগুলি মুতাসাবে হাত এমন মুতাসবে হাত যেগুলির অর্থ আল্লাহ পাক নবী সালামের মাধ্যমে আমাদেরকে জানাননি সুতরাং এগুলির পিছনে আমরা পড়ব না এগুলো নিয়ে আমরা পরেশান হব না এ হচ্ছে মোতাসাবে আয়াত মোতাসবে আয়াতের আর কিছু আছে যেগুলি আয়াতে বাহ্যিক হয়তো সাধারণ মানুষ যদি পড়ে তাহলে দ্বন্দ্ব মনে হবে যে একটি আয়াত আরেকটি আয়াতের মনে হচ্ছে বিরোধী আয়াত मन मोता के सठक अर्थ बुझार चेस्ट करते हैं समन्वय समन्वय कार्बन सहबाइक तफसर की बुझे से बुजानी साहबाइकरामसूल्लाम तफसर तरह बद दिए दी कुर स्वाधीन भाव बुझार चेषा करबले पथभ्रष्ट हो जमीन अने के पथभ्रष्ट हो আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন এরশাদ করেছেন সুরে আল ইমরানের আয়াত নম্বর সাত যে আল্লাহ ফাকর রবুল্লা আলমিনে নবী তোমার উপর অল কিতাব নাজিল করেছেন যাতে কিছু সুস্পষ্ট আয়াত রয়েছে যেগুলির অর্থ বোঝা সাধারণ মানুষের জন্য সহজ আর এগুলি হচ্ছে কোরআনে করিমের মূল বিষয়বস্তু হন না ও মূল কিতাব ও খারো মোতাশা আর কিছু রয়েছে যেগুলি পুরোপুরি স্পষ্ট নয় সবার জন্য এগুলির একরকম বললাম যেগুলি বিচ্ছিন্ন অক্ষর আর এক রকম হচ্ছে যেগুলির বাহ্যিক মনে হচ্ছে যে এক আয়াতের আর এক আয়াতের সাথে দ্বন্দ্ব রয়েছে যেমন আল্লাহ ফাকরুল আলমিনের জাত সম্পর্কে আল্লাহ আল্লাহাক বলেছেন আর রহমান ও আল্লা সিস্তাওয়া আল্লাহাক যিনি রহমান তিনি আরো সব সমাজীম রয়েছেন আর আল্লাহ ফাকর্ব বলেছেন যে ওয়াহ মাকুম আইনা মা তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন এক সে পথাভ্রষ্ট লোকেরা বিদাতপন্থী লোকেরা এ আয়াদ অর্থ ওইভাবে চেষ্টা করল না আল রাসুলাম মালুমুন আল্লাহ আরো সে সমাসীন থাকাটা আমাদের জানা সুতরাং এটাকে অস্বীকার করবো না ওয়াল কৈফো মজবুলুন কিন্তু এর ধরনা আমাদের জানা নেই কেমন করে তিনি আছেন আরোসের ওপর ওয়াল ইমান ও বেহি এবং তার প্রতি বিশ্বাস করা ওয়াইনকার এবং তাহরী কিন্তু এক আল্লা নির্ভীক হয়ে গেছে সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন আয়াত উপেক্ষাই করে দিল এক আয়াতকে নিল আর শত শত আয়াত এবং হাদিসকে ছেড়িয়ে দিল আইন আল্লাহ নবী সর জিজ্ঞাসা একজন বালিকাকে আল্লাহ কোথায় জবাব দিচ্ছে সে হিসা মায় আকাশে রয়েছেন নবী করিম সালাইসালাম বলছেন করে দাও এই সবকে উপেক্ষা করে দিয়ে আল্লাহ সর্বত্র বিরাজমান এই গুমরাহী এক মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে এ হচ্ছে মুতা যেগুলি আয়াতের অর্থ অস্পষ্ট যেগুলি সমন্বয় করা প্রয়োজন রয়েছে এবং যেগুলি বুঝার জন্য নবী সাহসাল্লামের তফসির সাহাবাই কেরাম তাবেন তফসির আইম্মা কেরাম সালাফে সালাইম যে তফসির করেছেন সেই তফসির আশ্রয় নিতে হবে স্বাধীন কোনো কিছু বললে হবে না তারা এই রাস্তা ধরনি তাদের অন্তরে যেহেতু বক্রতা রয়েছে আল্লাহাক যাদের অন্তরে বক্রতা আছে অন্তর বাকাসো যাভাবে তৈহিদ কে বুঝতে চাই সুন্নত চলতে চাই না নবী করিমসাল্লাম এর জামানাই যে ইসলাম ছিল সে ইসলামের দিকে ফিরে যেতে চায় না সংস্কার শিল্প বিদাতের মধ্যে জাতিকে ডুবিয়ে রাখতে চাই ফায়াত মা তা শাহ বাহামিন যেগুলি অস্পষ্ট সেগুলির অনুসরণ করে ওগুলোর পিছনে ছুটে ইবতেগা ফিতনা উদ্দেশ্য হচ্ছে ফিতনা সৃষ্টি করা বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং নিজের দল পাকানো যায় অবতিকা তাহি এবং তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে অপব্যাখ্যা করা উদ্দেশ্য অপব্যাখ্যা করে বিকৃত অর্থ পেশ করে জাতিকে গুমরা করো অমায় আলহ তাহ্লা অথচ তার সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর্রা শেখ এবং এলমের ক্ষেত্রে যারা সুগভীর যাদের জ্ঞান অত্যন্ত গভীর রয়েছে ভালো আলেম যারা তারা বলে থাকেন আমান নাবে আমরা এই আল কোরআন প্রতি ইমান নিয়ে এসেছি স্পষ্ট মহকাম আয়াত হোক আর মত সাবি আয়াত কল্লমিনবেন না প্রত্যেকটি আয়াত কোরআনী করিমের আমাদের রবের পক্ষ থেকে এসেছে অমায়ত ইল্লা ইউল আলবাব لوکرائی ایک مشلا پاکستان کے داط کراستہ دکھانا پہ ولا ملک তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো ইন্নকান্তাল নিঃসন্দেহে তুমি একমাত্র মহান দাতা প্রতি ইউবাফি ইন্নআল্লাহ তুমি সমস্ত মানুষকে একত্রিত করবে সেই দিনে যেই দিনে কোনো সন্দেহ নেই অর্থাৎ ক্যামত্রী দিবসে যেই দিন অনুষ্ঠিত হবে আর বিচার হবে আর প্রত্যেকে আল্লাহর দরবারে হাজির হইতে হবে লা আল্লাহুল মিয়াদ আল্লাহ ফখরুল আলমিন অঙ্গীকারের খিলাফ করেন না যা আল্লাহ বলেছেন তা অবশ্যই হবে এতে কোন সন্দেহ নেই মহান আল্লাহ তারপরে সাদ করে নিশ্চয় যারা কুফরি করেছে যারা কাফের হয়েছে অস্বীকার করেছে আল্লাহ পরকালকে অস্বীকার করেছে ইমান অস্বীকার করেছে ফরোজ ওয়াজিবকে অস্বীকার করেছে হারাম বস্তু মানতে অস্বীকার করেছে হারাম হিসাবে লুগুনিয়া আনহুমিন আল্লাহর আজাব থেকে তাদেরকে তাদের ধন সম্পদ তাদের সন্তান সন্ততি কোনো কিছুতে রক্ষা করতে পারবে না নার আর এরাই তো জাহান্নামের ইন্ধন হবে আলে ফিরাও এদের স্বভাব হচ্ছে ফেরাউনের অনসারীদের মত যারা অস্বীকার করেছে আল্লাহ পাককে পরকালকে অস্বীকার করেছে নবীকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে এদের চরিত্র হচ্ছে ফেরাউনিদের চরিত্রের মতো ফেরাউনের ভক্তদের ফেরাউনের যারা দলের লোক ছিল তাদের মতো চরিত্র আবু জাহালকে ফেরাউন হাজ উম্মা বলেছেন আবু জাহাল যে নবী বড় ফেরাউন তাকে বলেছিল এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল অজ্ঞতার বাবা আল্লাহ বলছেন যে ফেরাউনের অনসারীদের মত চরিত্র এদের কাবলি আর যে সব বিদিন কাফের আল্লাহর দিনের শত্রু তার আগে ছিল তাদের মতো স্বাভাবিকদের জাবুবি আয়াতেনা তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে ফাখা বে তাদের পাপের কারণে আল্লাহ ফখরুল আলম তাদের পকড়াও করেছেন ওদিদুল ইকাব এবং আল্লাহ ফকরবুল্লা কঠোর দাতা। আল্লাহ ফকরুল তারপর এলা জাহান্নামা আবি ইসলাম মেহাদ হেন কাকে বলে দাও এখানে মদিনার ইহুদী বনু কৈনুকা বলা হয়েছে যখন বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়িতে হইল আর আরব মুশরেক মক্কার কাফেররা পরাজিত হলো, তাদের সত্তর জন বন্দী হয়ে আসলো এবং সত্তর জন হত্যা হইল আর আল্লাহ ফাকর সম্মানিত করলেন করিম দিয়ে এবং সাহাবাই তখন আচ্ছা পেয়েছ আরবের মূর্খদেরকে যারা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু জ্ঞান রাখে না যার ফলে তাদেরকে হারিয়ে দিতে পারলে তোমার জাতি দুর্বল করে সেই জন্য না। আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতে পারতে এই রকম ধরনের কথা আল্লাপাক ইহুদিদেরকে এখানে কাফের বলে আখ্যাতিত করেছেন সাতু গোলাব তোমরা অবশ্যই পরাজিত হবে আর শীঘ্রই পুরো পরাজিত হবে অতু সারুণা এলা জাহান নাম তাতেই হবে না তোমাদেরকে জাহান নামে একত্রিত করা হবে অবিয়াস মেহাদ জাহান নাম অত্যন্ত নিকৃষ্ট আবাস স্থান আল্লাহ আল্লাহ বলছেন তোমাদের জন্য এই দুইটি দলের মধ্যে নিদর্শন রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে একটি দল আল্লাহ রাস্তায় লড়াই করছিল ফিফিয়া তাইন ইল যে দুইটি দল সামনাসামনি হয়েছিল মুখোমুখি হয়েছিল যুদ্ধের জন্য একটি দল নবী করিম সালাম কেরামদের আর একটি দল হচ্ছে মক্কার মুশরে কুরেশুন ফিসাবিল একটি দল আল্লাহ রাহে সশস্ত্র ওখরা কাফের আরেকটি দল কাফের দল ছিল ইয়ারা ইসলাই তাঁদেরকে দেখছিল এই কাফের দলটি নিজের দুগুণ অথচ নবী সাল্লামের সাথে বদরে মুজাহিদিনদের সংখ্যা ছিল তিনশো আর মক্কার কোরস মুশ্রেকদের সংখ্যা ছিল এক হাজার এক হাজার তাদের থাকা সত্ত্বেও তারা আল্লাহাক রব্বুল আলম কুদরতি তাদেরকে আল্লাপাক দেখাচ্ছিলেন যে আমাদের চাইতে দ্বিগুণ রয়েছে অর্থাৎ দুই হাজারের মতো রয়েছে ৩১৩ জনকে তারা দুই হাজার ছিল। আর ভয়ে ভীত হয়ে গেছিল সুতরাং তারা এই যুদ্ধে টিকতে পারেনি আল্লাহপাক তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এইভাবে দেখিয়েছিলেন ওল্লাহ ইউবে নাস আল্লাহ ফাক রবুল আলম তার সাহায্য দিয়ে শক্তিশালী করেন যাকে নিশ্চয় এই বিষয়গুলিতে যারা দৃষ্টি শক্তিওয়ালা তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যারা চোখ খুলে দেখে যারা জ্ঞান চক্ষু খুলে দেখে চিন্তা ভাবনা করে তাদের জন্য অনেক শিক্ষারী বিষয় রয়েছে আল্লাহফাকবুল আলম এরশাদ করেছেন সূর্য আল এ ইমান আয়ত নম্বর চোদ্দতে জুইয় আলী নাজহব্ব শাহওয়াত বনিনাতির মকান্তারাত জাহাবি আল ফিফদা মনে যেসব জিনিস চায় এবং ভালোবাসে সেগুলিকে আর সেগুলি হচ্ছে নারী জাতি নারী জাতিকে সুশোভিত করে পেশ করা হয়েছে ওয়াল বনীন সন্তান সন্ততি ছেলেদেরকে সুশোভিত করা হয়েছে ছেলে খুব ভালো লাগে এবং তার জন্য অনেক পাপ করে মানুষ ছেলেকে সুখী করার জন্য হারাম খায় সুদ খায় ঘুষ খায় আর অন্যায় কাজ করে ওয়াল কানা তীরাতে সোনা এবং চাঁদি যে স্তূপিত রয়েছে সেগুলি খুব মজা লাগে যত স্বর্ণ বাড়াইতে পারে যত চাঁদি বাড়াইতে পারে তত বেশি খুশি তাতে কত সুসজ্জিত করা হয়েছে এসব ধন সম্পদ ওয়াল খাইলিল মোসাওয়া এবং চিহ্নিত ঘোড়াগুলিকে সুশোভিত করা হয়েছে ঘোড়া যেগুলি ঘোড়া খুব ভালো ঘোড়া পুষিয়ে রাখত মানুষ সেগুলিকে চিহ্নিত করে রাখত এই ঘোড়ার কথা বলা হয়েছে আর কেউ কেউ বলেছেন ওই ঘোড়া মোসাউলি মাঠে ঘাটে চরে বেড়ায় কত সুন্দর লাগে এই দেখতে অথবা মসা সুন্দর সুন্দর ঘোড়া যে সব সুন্দর সুন্দর ঘোড়া পুষে রেখেছে শুধু খাওয়াই আর পুষে রাখে আর দেখতে কত ভালো লাগে ভোগবিলাসীরা নিজের বাড়িতে ভোগবিলাসের জন্য ঘোড়া পুষে রাখে ওয়াল আনাম এবং গৃহপালিত পশু গরু ছাগল ইত্যাদি উঠ এসব রাখে বল হার্স এবং খেতখামার কত সুন্দর লাগে জমি জায়গায় আমার এত জমি রয়েছে এত আমার প্রপার্টি রয়েছে আল্লাহাক এগুলি হচ্ছে পার্থিব জীবনের পার্থিবের ভোগের বস্তু। হচ্ছে বস্তুের হুসনুল মাহাব আল্লাহাক রব্বুল আলমেনটাই রয়েছে উত্তম স্থল সেখানে গেলে উত্তম স্থান পাবে যদি সৎকর্ম নিয়ে যাও আল্লাহাক বলছেন কুলা ও নবিন এর চাই তো উত্তম কিছু বলে দেবো তোমাদেরকে তাজিমিন তাহাতিহাল আনহাত যা নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে কালে ফিহা সেখানে চিরকাল থাকবে আজু আজু মোতাখারা এবং অত্যন্ত পবিত্র সেখানে স্ত্রী রয়েছে হরে রয়েছে আল্লাহ এবং আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে তাদের জন্য আল্লাহ রাজি হয়ে যাবেন এবং ঘোষণা করে দেবেন তোমাদেরকে এমন একটা জিনিস দেবো কি বলবেন আর কি আল্লাহ আল্লাহ ঘোষণা করবেন যে তোমাদের উপর রাজি হয়ে গেলাম ফালানো আলেকুম বাদ আবাদ এরপরে কখনো অসন্তুষ্ট হব না তোমাদের উপর আল্লাহ এসব শতলোকেরা মুক্তি কারা যারা জান্নাতি হবে যারা বলে রব্বানা ইনানা আমান্না আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি আজাদ থেকে রক্ষা করো আশা ফেরিনা আর এরা হবে ধৈর্যশীল অত্যবাদী হবে ওল কানে এরা অনুগত হবে অবাধ্য হবে না এরা আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ সন্তুষ্টির জন্য আসহাদ আর ভোর রাত্রে উঠে আল্লাহপাকের কাছে তৌবা করবে মার্জনা কামনা করবে তাহজুদের নামাজ আদি করবে আল্লাহ পাকের কাছে আল্লাহাক রবীন্দিন আমাদের সত্যবাজী হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে অনুগত হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন সুফহান রব্কার আলমিন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وعول العلم قائمًا بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام الله فکر رب العالم نصطفر شنسا صلاة والسلام نازل لك في نبي صلى الله عليه وسلم ربور আল্লাহ পাক আবুল্লাহরা আলী ইমরান আয়ত নম্বর আঠারোতে সাদ করছেন যে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক আগে সাক্ষী দিচ্ছেন তাহলে আল্লাহ পাকের তৌহিদের বিষয়টি আল্লাহ পাকের একত্বের বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব জীবনে সবচাইতে প্রথম ফরজ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ এবং এই তৌহিদ আল্লাহর একত্বকে নিয়ে মানবজাতি দুই ভাগে বিভক্ত হয়েছে একত্রে বিশ্বাস করেছে না হয় অবিশ্বাস করেছে যারা অবিশ্বাস করেছে তারা দুই রকমের এক শ্রেণী লোকেরা অবিশ্বাস করে হয়েছে অনেকের উপাসনা করেছে আর এক শ্রেণীর লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে তো মানব জাতিকে আল্লাহ ফাতরুল আলম মমিন এবং কাফের ভাগ করেছেন এই তৌহিদের ভিত্তিতে মানব জাতি যদি এই এক কথার উপর থাকত যার উপর আল্লাহ ফাতরবুল্লা আলম আমাদের প্রথম মানুষ আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করেছেন তাহলে মানুষের মধ্যে এই বিভক্তি ঘটত না আল্লাহাক বলছেন আল্লাহ আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন আল্লাহ পাকবুলান বলছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদিনে কথার সাক্ষ্য আল্লাহ পাক স্বয়ং দিচ্ছেন ওয়াল মালায় এবং সমস্ত মালায়কা ফেরে স্থগুন দিচ্ছেন জিব্রাইল আলহ ইসালাম যিনি ফের নেতা তাঁর থেকে শুরু করে সমস্ত ফেরিস্তাগণ এর সাক্ষী দিচ্ছেন এবং জ্ঞানবান ব্যক্তিরা যাদেরকে আল্লাহাকে এলেম দিয়েছেন প্রথম মানুষ আদম আলী ইসলাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া এবং রসুলগণ শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত আম্বিয়া এবং রসুলগণ সবচেয়ে বড় আলেম তারপরে এই উম্মতের যত অলামা রয়েছেন আইম্মাই কেরাম রয়েছেন সাহাবাই কেরাম তাব যুগ থেকে শুরু করে ক্যামত পর্যন্ত সকলে সাক্ষী দিচ্ছেন নীতির আমরা প্রতিষ্ঠিত হয়ে যে আল্লাহ এক ও একক তাহলে প্রত্যেক যুগে যারা সবচেয়ে বেশি সৎ এবং সবচেয়ে বেশি জ্ঞান রাখে তারা আল্লাহ পাকের একত্বের সাক্ষী দিয়ে থাকে লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মা বুদানী আবার আল্লাহ পাক পুনরাবৃত্তি করেছেন তাহলে বোঝা গেল যে এই বিষয়টি এত স্পষ্ট যাতে মানুষকে আর বিভ্রান্ত হওয়া উচিত নয় যে আল্লাহ এক ও একক এবং আল্লাহ পাকের সত্তার প্রতি বিশ্বাস করতে হবে তিনি বলছেন তিনি সর্বজয়ী এবং তিনি মহা জ্ঞানী প্রজ্ঞাময় মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন দিন আইন ইসলাম দিন একমাত্র আল্লাহ পাকের নিকট হচ্ছে ইসলাম এ আয়তের তর্জমা এক শ্রেণীর বক্তারা করে থাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম তার মানে কিছু অপ্রিয় ধর্ম আছে না এমন কথা নাই আল্লাহ এখানে ইসলাম আর ইসলাম নিয়ে আল্লাহ ফেকুল আলমী নূ আল ইসাল্লামকে প্রথম রসুল করে প্রেরণ করেছিলেন সির সংস্কার যখন ঢুকল তখন প্রথম রসুল পাঠালেন নূ আল তার আগ পর্যন্ত শির্ ছিল না এই তার আগের নবী যুগে মুসা আল ইসলাম ইসলাম নিয়ে এসেছেন ইসা আলী সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন শেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন সোলেমান আলী কাছে বিলকি শেষে যখন ইসলাম গ্রহণ করলো তখন বলেনি যে আমি পণ করে ইসলাম গ্রহণ করলাম আল্লাহাকের মনোনীত ইসলাম কিন্তু সেই দিনগুলিতে যে সমস্যার সমাধান ছিল সেটি কেমন পর্যন্ত সমাধান যথেষ্ট নয় তা আল্লাপাক রব্বুল্লাহ আলমিন বছর আগে শেষ নবীকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে প্রেরণ করলেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এবং এই দিনে এমন যোগ্যতা দান করলেন এমন গুণ আল্লাহ পাক দান করলেন যেই দিন যেই দিনের বিধিবিধান কিয়ামত পর্যন্ত যতই জটিল সমস্যা আসুক না কেন সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাক বলছেন অমাকতাল্লাহ উতুল কিতাব এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদী এবং খ্রিস্টান তারা ইত্তেলাফ করেনি কখন ইখতলাপ করল ইহাম ইম্বাদমা জাহুল ইল তবে তারা। मतभेद करल तर सठी ज्ञान आसारे तरह भविष्य बाणी कर सम्पर्क तार मतभेद नाजल हो नाजल हो बायम बहो हिंसा विद्वेश शत्रुता अमायक फरब आयात जरा अल्लाहर आयात समूह अस्वीकार करके जेने रखा उचित अल्लाहफाक द्रुत हिसाब ग्रहण करी আল্লাহ ফক্রবেন তারপরে ফাইন সব হাত জুকা হেদাবি তারা যদি আপনার সাথে তর্ক করতে আসে ইসলাম নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছি ঝুঁকিয়ে দিয়েছি অমান এবং আমার যারা অনুসারী তারাও তাহলে প্রত্যেক মুসলিম মুসলিম এই জন্য যে সে আল্লাহর সামনে আল্লাহর বিধানের সামনে আল্লাহাকের আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে যদি আত্মসমর্পণ করে এবং মাথা ঝুঁকাই তাহলে মুসলিম আর না হলে মুসলিম নয় আল্লাহাক রব্বুল্লা বলছেন ওকুল্লিল্লা উতুল কিতাব হে নবী বলে দাও ওইসব লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বলে ওম্মে ইহিন এবং নিরক্ষরদেরকে আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টানদেরকেও বলে দাও আর ওম্মে নিরক্ষর অর্থাৎ আরব কোরেশদেরকে বলে দাও যাদের অধিকাংশ নিরক্ষর ছিল আসলাম তুমি তোমরা কি ইসলাম গ্রহণ করবে ফাইন আসলাম তারা যদি ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করে ফাঁকা দিয়ে তা তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে আর তারা যদি বিমুখ হয়ে যায় ফাইনাম আলাইকালেন তোমার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করে দেওয়া। তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন পৌঁছিয়ে দাও আল্লাহ বসির বিল ইবাদ আল্লাহ ফকরবুল্লা আলমিন পান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা সবকিছুই দেখেন মহান আল্লাহ তারপরে এর সাদ করে যারা আল্লাহ কি মানুষের মধ্য থেকে নবী নয় মানুষের মধ্য থেকে নবীদের অনুসারী যারা ন্যায় আদেশ করত ভালো কথা বলতো সৎ কথা বলতো সত্য প্রচার করত তাদেরকেও তারা খুন করেছে তারা যাদের আমল গুলি বিনষ্ট হয়ে গেছে ইহকালে এবং আখেরা তো দুনিয়াতেও কিছু পাবে না আর পাইনি সর্বনাশ হয়েছে ওয়ালা আখেরা এবং পরেকালও কিছু পাবে না অমাল আহমিনা তাদেরকেও সাহায্যকারী নেই আল্লাহাক কারো এরশাদ করছেন আলমতার মিনাল কিতাব হে নবী তুমি কি লক্ষ্য করি ওই সব লোকে যাদেরকে কিতাবের কিছুটা অংশ দেওয়া হয়েছে আহ্বান করা হচ্ছে নিয়ে আসো আল জন্য নাজল হয়েছে সকল মানুষের জন্য নাজল হয়েছে লেকুম আবাইনাহুম যাতে করে তাদের মাঝে ফায়সালা করে সুম্মাই তাল ফরিকহম তাদের একদল মুখ ফিরিয়া নেই ওহম বিমুখ হই তারা মানতে চায় না এমন কি তাদের কিতাব নিয়ে আসতে এমন বিষয়ে যে বিষয়গুলি তাদের কিতাবেও রয়েছে এবং কোরআনে কারিম রয়েছে মৌলিক বিষয় সেই বিষয়গুলো জন্য তাদের কিতাব নি আসতে বলা হয় তখন তারা মুখ ফিরিয়ে নেই যে এখানে তো হার হয়ে যাবে তারা আস্তে রাজি হয় না কালু এরা এজন্যই জন্যই মানতে রাজি হয়নি যে তারা বলেছিলাম নার বলেছিলেন তামাসান আমরা আল্লাহর প্রিয় পাত্র কি অল্প কয়েকদিন ছাড়া আগুন জাহান্নামের স্পর্শ করতেই পারবে না চল্লিশ দিন আমাদের পূর্বপুরুষরা গরুর পূজা করেছিল সেই জন্য ৪০ দিন আমাদেরকে আগুনে যেতে হবে এইরকম ধরনের ভ্রান্ত ধারণা ছিল ইয়াহুদীদের যতই পাপ করি না কেন বরং নাসারাদের এরকম ধারণা আছে যে না কারণ ঈশা আলি ইসাল্লাম ঈসা আলি সাল্লামকে আল্লাপাক আকাশে উঠিয়ে নিয়েছেন কিন্তু তাদের ভ্রান্ত ধারণা ঈসা আলি ইসাল্লাম নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন তাদেরকে ইহুদীরা জবাই করে দিয়েছে কাপার সরুফ ওম্মতের অর্থাৎ যত ক্যামত পর্যন্ত খ্রিস্টান হবে तर गुणाराय दायित्व नहीं तर माफ कर ईसा आलिस्लम निजे कुरबानी करा पाप जो पाप करुक ना क्यों अग्रिम तरह जान कुरबानी ईसा आल्लम पेश कर धारणा जो सम्प्रदाय तशोधन ती पा कि भय कर आल्लाके आल्लाके आजाब के कारण तरह भावसे तो आई आल्ला मुस्लिम दे सब विभ्रांत रास्ता উদ্ধার করেন এবং তাদের হেফাজত করেন তাদের ইমান আমর সংশোধন করা তৌফিক দান করেন আল্লাহাক যা তারা নিজের পক্ষ থেকে রচনা করেছিল তা তাদের ধর্মের ক্ষেত্রে তাদেরকে প্রতারিত করেছে তারা রয়েছে। ফাঁকাই ফাইজা জামানি কি অবস্থা হবে সেই দিন যেই দিন তাদেরকে আমি একত্রিত করব। এমন দিনে লাহারাই বাফি যেই দিন আসায় কোনো সন্দেহ নেই কেয়ামত হবেই হবে আর কবর থেকে মাটি থেকে উঠতে হবেই হবে ও উফিয়া কাসবাদ প্রত্যেক ব্যক্তি যা কিছু পৃথিবীতে করেছে তার পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে ও হুমন এবং কোনো মন্তঈক শিখিয়ে দিছেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ মানে মন্তশাহ যার কাছ থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো কাউ কি বড় করেছেন কাউ কি ছোট করেছেন কাউকে রাজত্ব থেকে নামাচ্ছেন কাউকে উঠাচ্ছেন ও তো এবং আল্লাহ তুমি সম্মান দিয়ে থাকো যাকে ইচ্ছে অতদিল্ল মনটাশা এবং অপদস্থ করে থাকো যাকে ইচ্ছে তোমার হাতে তুমি সমস্ত কিছুর ওপর ক্ষমতা আমাদের ইমান থাকতে হবে যে আল্লাহ পাকের হাতেই সার্বিক কল্যাণ রয়েছে তার কাছ থেকে চাইতে হবে তুল এজুল্লা আফিল নাহার হে আল্লাহ তুমি রাতকে দিনে প্রবিষ্ট করো তুল নাহারা আফিল্লাহল আর দিনকে রাতে তুমি ঢুকিয়ে থাকো আল্লাহ পাক রাতকে দিনে ঢুকিয়ে দিচ্ছেন তারপরে সকাল হয়ে যাচ্ছে দিনকে রাতে ঢুকিয়ে দিচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে অতুখ রেজুল হাইয়া মিনাল মাইয় এবং জীবিতকে মৃত থেকে তুমি বের করছো কিছুই ছিল না মায়ের পেট থেকে বেরিয়ে আসলো জীবিত অতুখ রেজুল হাই মৃতকে তুমি জীবিত থেকে বের করছো অতার কমান্তা বেগাই হিসাব আর যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রেজিক দান করে থাকো আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন সুরাই আল এমরানের আয়াত নম্বর আঠাইশে এরসাদ করে ফেরিন আলিয়াম দুনিল মো আমিন মমিন লোকেরা কাছের দের মমিন মুসলিমদেরকে বাদ দিয়ে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেনা আল্লাহের পক্ষ থেকে নিষেধ সুতরাং কোন মুসলিম মমিনের জন্য জায়গ নয় যে আল্লাহ দ্রোহির সাথে বন্ধুত্ব রাখবি পাপিস্টর সাথে বন্ধুত্ব রাখবি অসৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবি বরং সৎ ব্যক্তি সৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবে কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে আল্লাহাকের রাসুলের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে এ হচ্ছে মুসলিমের চরিত্র যা হওয়া উচিত আল্লাহাকাল যারা এইরকম কাজ করবি অর্থাৎ আল্লাহর সাথে কোন সম্পর্ক নেই ফালাহ ইসামিন আল্লাহ হাফিসাই ইহুন তো কা তবে যদি তোমরা আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন কর এমন কোন জটিল পরিস্থিতি হয় যেখানে যারা আল্লাহ আল্লাহি যে কাফের অথবা অসাধু ব্যক্তি তাদের সাথে বাহ্যিক যদি একটা চলাফেরা না রাখি তার আত্মরক্ষা করা যাবে না কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য এরকম যদি করো আল্লাপাক অনুমতি দিয়েছেন যেখানে যানের ভয় আছে যেখানে আপনার প্রাণ হয়ে যাওয়ার ভয় আছে ধন সম্পদের ক্ষতির ভয় আছে সেখানে কিছু কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য তাদের সাথে বাজ্জিকে সম্পর্ক ভালো রেখে আপনাকে আত্মরক্ষা করো আল্লাপাক অনুমতি দিচ্ছেন ওয়াই হাজ এরকম আল্লাহ নাসা এবং আল্লাহ ফাকর্ব আলমিন তোমাদেরকে তাঁর সত্তাহে সাবধান করছেন আল্লাহকে ভয় করো নাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন ওয়াইল আল্লাহল মসির আল্লাহ ফাক রবুল আলমিনের প্রত্যাবর্তন হবে মহান আল্লাহ তারপরে সাদ করছেন কলেন তুফু মাফি সুদূর আউতুবু ইয় তোমাদের অন্তরে যা আছে তা গোপনে রাখো হেনাবি বলে দাও তাদেরকে অথবা প্রকাশ করো আল্লাহাক জানেন ইয়াল্লাহ ভিতরে রাখলেও আল্লাহাকলেও আল্লাহ জানেন তাহলে কারণ যেখানে যাবেন সেখানে আল্লাহ মনের কথা আল্লাহ জানছেন তাহলে আপনি নির্জনে যেখানে গেছেন সেখানে আল্লাহ দেখছেন কোন নোংরা আপনি ছায়াছবি দেখতে পারবেন না কারণ আল্লাহ পাক দেখছেন আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি জানেন যখনই পাপ করতে যাবেন تخار مجبت آسمان جا کچھ رہے اللہ سب کچھ اللہ خدیر اللہ سب کچھ سروشک محن اللہ اور ارشاد کرد کلسما مین خیری محدار ওই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো কাজ করেছে তা উপস্থিত পাবে মোহ সামনে চা খোঁজ দেখতে পাবে খোঁজ করতে হবে না আপনার আমল ভালো আমল থাকলে আপনার কাছে পৌঁছে যাবে মিন সু আর যে কোন খারাপ কাজ করেছে তাও সামনে হাজির হয়ে যাবে আল্লাহাক সুরে কাফের এরশাদ করেছেন মালে হাজ আল কিতাবাল সাহা যখন আমল নামা পৌঁছে যাবে আর আমল নামা দেখবি ছোট একটা কাজ করেছিলাম কখন এইরকম কাজ করতে আমি ভুলে গেছি সারা জীবন করেছে কিছু সেখানে উপস্থিত পাবে ওালাই আজলে মো রব্ব কাহাদা তোমার রব কোনো রকমের জুল করবেন না আল্লাহাক বলছেন বে আম খারাপ আমল পাবে বাম হাতে আর পেছন দিক থেকে আর জাহান নামের হুকুম হবে তখন আকাঙ্ক্ষা করবে তাওয়ার আশা আকাঙ্ক্ষা এই হবে যে এই আমল নামার মাঝে আর আমার মাঝে যদি সুদূর দূরত্ব হইত অনেক দূরে হইতো আর আমার কাছে আমল নামা না পৌঁছিত তাই ভালো হইতো ওই ভাই যেরকম আল্লাহ নক্সা আল্লাহাক তোমাদেরকে তার সত্তা হতে ভীতি প্রদর্শন করছেন আল্লাহ করছেন আল্লাহকে ছিল একবার বলি দিলে হয়তো সুরে আসর যে ইমান নিয়ে আসো নেকামল করো এবং সেই দিকে দাওয়াত দাও আর এর ওপর ধৈর্য ধরো এতটা যথেষ্ট ছিল আবার সাফির আহমদুল্লাহ বলছেন আল্লাহাকে এই কোরআন করিম যদি নাজল না করে শুধু আসর করতেন बानदार शेष कर तुम्हारे अजर नहीं आल्लामानी आसते आल्ला समस्त भलो कसग करते आल्ला फाक दावत दीते हैं एर दिखा आहवान करते सत्क दी और पथे अटल होते धर्ज धारण करते आल्ला कत दया बार बार कर उपदेश दीलाहरा ओफम दिल्ली মহান আল্লাহ আল্লাহ আর প্রেমের আল্লাহর ভালোবাসার দাবি দাঁড় আল্লাহ পাক বলছেন ফত্তা বেউ এর প্রমাণ লাগবে শুধু মৌখিক দাবি করলে হবে না তার প্রমাণ হচ্ছে সাতটা হে নবী বলে দাও আমার অনুসরণ করো নবী করিম नाम कतो रकम हराम क्या करबे मुसलमान ये क्षेत्र नबी करीम सल्लाम अनुसरण करते हैं রাষ্ট্রনীতি কেমন ছিল তেমন মুসলিমের রাষ্ট্রনীতি হইতে হবে তার অর্থনীতি হালাল হারামের বাছাই কেমন ছিল কেমন সতর্ক ছিলেন তিনি হারাম থেকে তেমনি আমাকে আপনাকে আমার অনুসরণ করো ইহোবিব কুমল্লা আল্লাহ পাকো দুটি দুটি পুরস্কার দেবেন বলছেন ইহবিব কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন নবীর অনুসরণ করো দিয়ে প্রমাণ করো যে তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে যথেষ্ট আল্লাহ যখন ভালোবাসেন বান্দাকে সহিবুখা আছে তখন আসমানি ফেরেস্তা দিকে বলেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসো তোমরাও ভালোবাসো সমস্ত লাগে এমনকি আসমানি সংবাদ চলে আসে কবুলফিল্লা তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা আল্লাহকে দিয়ে দেন ভালো মানুষরা তখন তাকে ভালোবাসতে লাগে ভালো মানুষরা সকলে তার সুনাম করে সকলে বলে অমুক ব্যক্তি ভালো মানুষ অমু ব্যক্তি আল্লাহ ভালো ব্যক্তি অন্য ব্যক্তি আর ক্ষতি করে না। আল্লাহাক রব আলম যেন তাকে ভালোবাসার তৌফিক দান করেন তার রসুল কে ভালোবাসার যেন আমাদেরকে তৌফিক দান করেন মমিন আল্লাহ ভালোবাসবেন আর গুনাগুলিকে মাফ করে দেবেন আল্লাহাক মার্জনা করি এবং দয়া মান মোহন আল্লাহ এরসাদি উল্লাহ রসুল হে নবী বলে দাও তোমরা আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহকে মেনে চলে ও রসুল রসুলকে মান আনুগত্য আল্লাহ এবং রসুলের করতে হবে বিনা কোনো সর্বে আর এছাড়া উলিল আম বলেছেন বা উলিল আমরে মিনকুম এর ব্যাখ্যা হচ্ছে দুটি নেতাদের আনুগত্য নেতা মানে আপনার বাড়ির নেতা বাবা মা বড় ভাই আপনার যদি নেতা হয় বড় ভাইয়ের আনুগত্য করতে হবে আপনি যেখানে চাকরি করেছেন আপনার ম্যানেজার যে রয়েছে আপনার ডাইরেক্টর রয়েছে তার আনুগত্য করতে হবে আপনার গ্রামের যদি নেতা কেউ থাকে তার আনুগত্য করতে হবে দেশের শাসক থাকে তার আনুগত্য করতে হবে একটি হচ্ছে নেতৃ স্থানীয় আনুগত্য আরেকটি আনুগত্য হচ্ছে উলিল আমরের সেটা হচ্ছে যে আলেম আলমার আনুগত্য করতে হবে জনসাধারণকে আলেম আলমা যেইভাবে কোরআন এবং হাদিস নেড়ে ঘেটে ফতুয়া দেবেন সমস্যার সমাধান দিবেন তাদের আনুগত্য করতে হবে অন্ধ অনুকরণ কোনে একজনের করলে হবে না যে অন্ধ তাকলিব এক এমামের ধরে নিলাম আর এটি হচ্ছে সত্যপাতনা এটা ভুল আল্লাহ উলিল আমার বহু বচন বলেছেন উলু জুইয়ের বহু বচন তাহলে বোঝা গেল এক এমামকে আর এক আলেমকে ধরার কথা আল্লাপক বলেননি বরং যে কোন আলেম আলেমকে যখন যেখানে থাকবেন আপনি ভালো আলেমের আশ্রয় নেবেন এবং তার কাছ থেকে সঠিক মাসলামশাইল জানবেন আর এইভাবে আপনি আলেগত্য করবেন কিন্তু শর্ত সাপেক্ষ আল্লাহ এবং রসুলের আনুগত্য বিরা কোন শর্তে যা কোরআন এবং হাদির দ্বারা প্রমাণিত অন্ধভাবে আপনি মানবেন আর মানুষের আনুগত্য আপনার বাবার আনুগত্য আলেমের আনুগত্য শর্ত সাপেক্ষ যদি আল্লাহ এবং রসুলের কথা মোতাবেক বলে তাহলে মানবেন আপনি আর বাবা যদি চুরি করতে বলে বড় ভাই যদি আসো সেখানে আনুগত্য করা যায় আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রসুরের আনুগত্য করো ফাইন তা যদি তারা ফিরে যায় আল্লাহ আল্লাহবুল কাফেরিন তাহলে এইরকম কাফের আল্লাহ ভালোবাসেন না তাহলে যে ব্যক্তির রসুরের আনুগত্য না করবে সে কাফের হয়ে যাবে মোহন আল্লাহ আলা আদমআ আলাম ইমরান নিশ্চয় আল্লাহাকলম আদম সালামকে কনোনীত করেছেন নবী করি নুআ আলি সালামকে রসুল করে আল্লাহ মনোনীতি করেছেন ও আল্লাহ ইব্রাহিম আলাই তার বংশধরকে আল্লাহ মনোনীতি করেছেন ইসাহ ইউসুফ ইত্যাদি ওয়া আলা ইমরান ইমরানের বংশধরদেরকে আল্লাহ মনোনীত করেছেন আল আল সারা বিশ্ব জাহানীর উপর ইমরানের বংশধর ইমরান হচ্ছেন মারিয়াম আলাই সালামের বাবান্ন আল্লাহপাক রবুল আলমিন এই পরিবারকেও মনোনীত করেছিলেন মারিয়াম আলী ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীদের মধ্যে এবং তার ছেলে ইসা আলী সালামকে আল্লাহাক রাসুল করেছেন জরুরি হামিমবাজ এরা একে অন্যের বংশধর একে অন্যের বংশধর আমরা সকলেই আদম আলি সাল্লাম বংশধর আমরা সকলেই নুয়ালি সাল্লামের বংশধর তারপরে কেউ ইব্রাহিম আলী ইসলামের বংশধর কেউ আর অন্য কোন নাবীর বংশধর এইভাবে আল্লাহাক বলছেন আল্লাহ আল্লাপা সবকিছু শুনেন এবং সবকিছুই জানেন মহান আল্লাহ তারপরে একটি ঘটনা বর্ণনা করেছেন সেটা হচ্ছে মারিয়াম আলী হাসালামের জন্মের ঘটনা কালাত ইকাল ইমরানা ইমরানের স্ত্রী মারিয়ামের মা যখন বলল সেই ঘটনাকে স্মরণ করো রব্বে হে প্রতিপালক ইমনি নাজার তুলা মাফি বাতিনি মোহার তোমার জন্য মান্ন করেছে আমার পেটে যা আছে সেটা উৎসর্গ করে দেব আল্লাহ ভূমিষ্ঠ হলো তো মেয়ে হয়ে গেল আর এই মসজিদের খাদেম হিসাবে মেয়ে কি করে দেবো মহামুশকি পড়ে গেলাম আল্লাহ বলছেন ওল্লা আলম ভূমিষ্ঠ কি করল, তা আল্লাহ ভালো করে জানেন পেটে কি আছে আগে থেকে আল্লাহ জানেন ওয়ালাই সজ্জা কারুকাল আর এটাও আল্লাহ ভালো করে জানেন যে সব ছেলে সব মেয়ের মতো হয়নি অনেক মেয়ে অনেক ছেলের চাইতে ভালো অনেক মেয়ে সন্তান অনেক ছেলে সন্তানের চাইতে ভালো তার মধ্যে মারিয়াম আলি সালাম কোটি কোটি মানুষ অনেক ভালো মানুষদের চাইতেও ভালো ওয়ালাই সজ্জা কারুকাল অনুসা এর মানে এই নয় যে প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের চাইতে ভালোই কথা নাই বরং অনেক নারী রাই অনেক মেয়েরা অনেক পুরুষের চাইতে ভালো وَاِنِ اسْمَيتُهَا مَرْيَمَ ارْأَمِ اِرْنَا مَرْيَمَ رَقْلَام تَرْمَا بُلْلُ وَاِنِّي وَا وَيْلُهَا بِكَ وَذُرِّيَّتَكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ارْاكِ ارْ এর সন্তান সন্ততিকে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার শরণে রাখছি তোমার পানহাতে রাখছি আল্লাহ পাক রব্বুল আলামিন সাদরে গ্রহণ করলেন এবং উত্তম রূপে তার লালন পালনের ব্যবস্থা করলেন কার বাড়িতে থাকবে কার লালন থাকবে কে দেখাশোনা করবে দায়িত্ব জাকারি আলি সাল্লাম যখন যখন মেহরাবি অর্থাৎ এবাদতের কক্ষে যে কক্ষে যেই রুমের মধ্যে মারিয়াম আলহাম থাকতেন যখন ঢুকে দেখতেন যে কি অবস্থা আছে দেখি মারিয়াম তফসিরের রেওয়ায়তাবিক জানা যায় মারিয়াম আলি ইসাল্লামের খালু ছিলেন আল্লাহাকালাম ফলমূল পেতেন এটা কে দিল কালাইয়া মারিয়াম বলছেন হে মারিয়াম আন্না হাজা এটা কোথা থেকে আসলো তোমার জন্য কালা তিনি বলতেন হুয়া ইন্দিল্লা আল্লাহর পক্ষ থেকে আমি তো আমার تو ہمار باردک کے جو دی اللہ, بار اللہ فکر رب کو دعا کر لینکا دا زکاری تخن کرم رب بہ ربر کا তোমার পক্ষ থেকে আমাকে ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ে নেবেন না যতদিন আল্লাহ দেবেন ছেলে মেয়ে নেবেন এই দুয়া নেক্সট সন্তানের জন্য করবেন বরং যে ছেলেগুলি দুনিয়াতে তাদের জন্য দোয়া করব হাবিলি মিল্লা জরুরিয়া ইন্নাকি ওদা নিশ্চয়ই আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী ফানাদা থুলমালি আল্লাহ সাল্লাম কেউ ডাকলেন যে সময় তিনি তারা যে আল্লাহ পাক তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ শোনাচ্ছেন ব্যক্তি আল্লাহর কালেমার বিশ্বাসী আল্লাহর আর বিশ্বাস করবি অসাই এবং যিনি নেতা হবেন হাসুরান আর যিনি গুনা হতে গুনার আশা আকাঙ্ক্ষা ছিল না মনের কামনা বাসনা ছিল না তোমার পরে নবীও হবেন কালী গোলাম বললেন যে হে আল্লাহ কেমন করে আমার ছেলে হবে ওখান বালাগানি আল আমি বার্ধকে পৌঁছে গেছি আমরা আত্মীয় আর আমার স্ত্রী বন্ধা কি করে হবে আল্লাহর আলমিন যা চান তাই করে থাকেন তাহলে আল্লাহ একটা তার কোন লক্ষণ বলে দাও বুঝতে পারবো যে আমার ছেলে হবে তোমার নিদর্শন লক্ষণ হচ্ছে আল্লাহ তোকাল তিন দিন ধরে তুমি কথা বলতে পারবে না ইশারা ছাড়া ইশারা ইঙ্গিতে কথা বলবে কিন্তু তোমার বাক আমি হ্রাস করে দেবো তুমি কথা বলতে পারবে না হ বিল সি ওয়াল ইবকার সকাল বিকাল রবের তসবিহ পাঠ করতে থাকতা ঘোষণা করতে থাকো তিন দিন ধরে সুস্থ থাকা সত্ত্বেও জাকারিয়া আলিহিস কথা বলতে পারছেন না শুধু ইশারা করছেন এই লক্ষণে বুঝতে পারলেন যে আল্লাহ ফখর আলমারি আলী সালাম ছেলে দেবেন আল্লাহর আমাদেরকে নেক সন্তান দান করেন্লা র আলমিন আয়রশাদ করছেন মারিয়াম সালামের ঘটনা সম্পর্কে তাঁকে আল্লাহ আলম যে সম্মানিত করেছিলেন তাঁর বিশেষ নিয়াম স্মরণ করো ওই ঘটনাকে যখন ফেরিস্তা বলেছিল মারিয়াম আলী হাসালামকে সম্বোধন করে। ইয়া মারিয়াম হে মারিয়াম ইন আল্লাহ হাস্তাফা কে নিশ্চয় আল্লাহ আকরবুল্লা আলমিন তোমাকে মনোনীত করেছেন সম্মান দিয়ে নবাদ দিয়ে নয় কারণ মহিলা জাতিকে আল্লাহা কখনো নবী রসুল করেননি সেজন্য আল্লাহর এবং তোমাকে পবিত্রতা দান করেছেন ওয়স্তাফাকে আল্লাহ আলমিন এবং বিশ্বজাহানের সমস্ত নারী জাতির ওপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মনোনীত করে আল্লাহ ফাকর্ব আলমী তাকে ফজিলত দিয়ে সম্মান দিয়ে মনোনীত করেছেন এবং তাকে আল্লাহ ফাকরাবুল আলমিন অলৌকিকভাবে खास कुशा अलीम दान अल्ला पाक सम्मानित कर महानल्लाम सम्बोधन तुम रबेर अनुगत्योम अर्थात आदेश निषेध मे चलो वश्योदी एवंदा कर কাই মার রাকিম রুকুকারীদের সঙ্গে হে রুকু করো আল্লাহাকালমিন এর একটি অর্থ হয় জামাত সহকারী নামাজ পড়া যেমন আল্লাহাক বলেছেন আর এই আয়াতটি বা নামাজ পড়ার দলিল যেটা এই সম্বোধন করা হয়েছে সুরাব বাকার আয়াতে আর এখানে রুকুকারীদের সাথে রুকু করো যারা নামাজি লোক তাদের সংসর্গ গ্রহণ করো নামাজি মহিলা তাদের সাথে সম্পর্ক রাখো নামাজি মানুষ দিনদার মানুষ ধার্মিক মানুষদের সাথে ওঠা বসা করো আল্লাহ তারপরে আল্লাহাক রবীন্দ্রামকে সম্বোধন করে আল্লাহাক বলছেন যে এই সব যা এর আগে বর্ণনা করলাম ইসা আলি ইসাল্লাম সম্পর্কে মারিয়াম আলী সালাম সম্পর্কে আর অন্যান্য বিষয়গুলি বর্ণনা করলাম সেগুলি হচ্ছে রাইবের সংবাদ যা চোখের আড়ালের সংবাদ অদৃশ্যের সংবাদ ন হি হে এলাই তোমার কাছে আমি ওহি করেছি অমাকুন্ত আকলাম যখন তারা কলম নিক্ষেপ করে কার ভাগ্যে জুটে এ বিষয়টি নির্ণয় করছিল অমাকুন্তলা দিম তখন তুমি তাদের নিকটে না। তখন তুমি উপস্থিত ছিল না কি জন্য তারা কলম নিক্ষেপ করেছিল তারা করা করার জন্য যে মারিয়াম আল ই হাসালানের দেখাশোনা কে করবে সকলে দাবি করেছিল অনেক লোকেই ছিল বেতুল মোকাদ্দ আশেপাশে যারা বলছিল সকলে যে আমি মারিয়া মারিয়া দেখাশোনা করব। আমি করব আল্লাহ তকরবুল্লা আলমিন এই বিবাদকে শেষ করার জন্য এই নিয়ম তাদেরকে বললেন যে তোমরা জাকারিয়া আলী হাসাল্লামের মাধ্যমে যে তোমরা করা করো অর্থাৎ নির্ণয় করো যে কার না মরছে আল্লাহ আক বলছেন মারিয়াম মারিয়ামের দেখাসোনা কে করবে এই বিষয়ে যখন তারা আপোষে বাদানুবাদ করছিল তর্ক বিতর্ক করছিল এই বিষয় নিয়ে যে কে এর দেখাসোনা করবে তখন ও হে নবী তাদের নিকটে তুমি ছিলেন আল্লাহ ফাকবুল আলমিন তাহলে এই আয়াতে একটি বিষয় বর্ণনা করেছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওই যুগে ছিলেন না যেই যুগে এই ঘটনাগুলি ঘটেছিল দেখাশোনা লালন পালনের ঘটনা এবং হাজির নাজির নন না অতীতে ছিলেন না নবী সাল্লামের জামানাই ছিলেন না বর্তমানে আসেন না কি পর্যন্ত থাকবে নবী সাল্লাম হাজির নাজির একশ বিদাত পন্থীরা নবীলামকে বলে তিনি অতীত হাজির নাজির আর তার যুগেও হাজির নাজির যেখানে সেখানে হাজির নাজির মানে যে কোনো জায়গায় উপস্থিত আর সবকিছু তিনি দেখেন হাজির মানে সব জায়গায় মজুদ যে কোনো জায়গায় বিদ্যমান আর নাজির মানে সবকিছু করছেন এই মতবাদটি হচ্ছে বড় আল্লাহ পাক ছাড়া কাউকে জ্ঞানের দিক দিয়ে হাজির বলা এটি হচ্ছে শির্কি আল্লাহ পাক রব্লা আলমিনও তার জ্ঞানের দিক দিয়ে হাজির আছেন তার সত্তার দিক দিয়ে সর্বস্থানে তিনি হাজির নন বরং তার সত্তার দিক দিয়ে তিনি আরো হাজিমে রয়েছেন और मानुस सम्पर्बी रसल सम्पर् बोला हाजर एट बड़ शेख ए रख सबकि आल्लाक छाओ सबकि तुम्हारा कैम करल्ला एकम्र देख आल्लाह छा क्यो दे सारा विश्व मानुस अवस्था क्या भलो क्या कर मंद काज करा क्यों देखे ना আল্লাহ ফাকরুল আলমিন তারপর এসাদ করছেন মারিয়াম করে বললেন হে মারিয়াম নিশ্চয় আল্লাহাকাল দিচ্ছেন এমন একটি বাক্যের ক্যালিমা আল্লাহাক এমন একটি বাক্যের সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ পাক রব্লুল আলামিন এমন একটি বিশেষ আদেশের মাধ্যমে বিশেষ একটি বাক্যের মাধ্যমে এমন এক ব্যক্তিকে সৃষ্টি করতে চান इस नाम अल्लाम ईसा आलिम आल्ला आयाते ईसा अलीम की आल्ला पकड़ स्पेशल आदेश विशेष हुकुमे कौन जाओ सृष्टि अल्लाह फकर अब्बुल आलमी पार्थिव तैयारी कर स्वामी स्त्री मिलन पुरुष नार मिलन আর তার মাধ্যমে ছেলে মেয়ে জন্মাবে এর ব্যতিক্রম করে আল্লাহাকবুল আলমিন আলিহাসালামের পেটে ঈসা আলহ সালামকে সৃষ্টি করলেন আল্লাহাক বলছেন তিনি ইহকালে পরকালে আল্লাহাকবুল আলমিন আগেই যে আল্লাহাক ঈসা আলি সালামকে ইহকাল পরকালে সম্মানিত করেছেন অমিন আল মোকার এবং আল্লাহফাক রব্বুল আলমিনের সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহফাকবুল আলমিন وکاہل بسپرپے امیناسوہین سات لوگ اطرت فکرب اللہ آس بوشی کرتے عساسل جنم ہر جنم ہوتی যাচ্ছে। এখনো জন্ম হয়নি আল্লাহপাক বলছেন ঈশা আল ইসালামের জন্ম হবে তারপরে তিনি বাল্য জীবনে মায়ের কোলে দোলনাই কথা বলবেন এবং বড় হয়েও কথা বলবেন তিনি এবং সৎ অন্তর্ভুক্ত হবেন আল্লাহাক বলছেন কালত রব্বে আন্না বাসার আল্লাহ পাক মারিয়াম আলিহসালামের কথা উল্লেখ করে বলছেন মারিয়াম আলহ সালাম তখন বলে উঠল যে আমাকে আল্লাহ পাক ছেলে দেবেন রব্বে আন্নায়াকুন ওয়ালাদ हे प्रतिपालक पुत्री बसारान स्पर्श कर स्पर्श करो होल्ला क्षोरे वाली बसारू वालमो बाकैया हालाल भाव विवाह स्पर्श करुषरित्रे छात्र তাহলে কি করে আমার ছেলে জন্মাবে আল্লাফা বলছেন কালা কাজ এইভাবে আল্লাহাকে বিনা কোনো মায় আল্লাহ আল্লাহাকে যা চান তাই সৃষ্টি করেন এজা কাদা আমরান আল্লাহাকে নীতিমালা হচ্ছে যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত নেন ফাইন নামে এক্লাহু কোন ফ্যাকুন তখন তার উদ্দেশ্যে বলেন যে কোন হয়ে যাও সুতরাং তা হয়ে পড়ে আল্লাহ ফাকরুল আলম তারপরে ইরশাদ করছেন আল্লাহ ফাকরুল আলমিন তাকে কিতাবের শিক্ষা দান করবেন এবং হেকমত দান করবেন তাকে আল্লাহ পাক দিনের দাওয়াতের কৌশল দান করবেন তাকে প্রজ্ঞা দান করবেন ওয়া তওরাত তওরাত এবং ইঞ্জিলেরও জ্ঞান দান করবেন এবং তাকে রসুল করে প্রেরণ করবেন বনি ইসরায়েল গোত্রের জন্য যখন তাকে রসুল করে প্রেরণ করবেন তখন তিনি বলবেন আননি আমি তোমাদের তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি মজেজা নিয়ে এসেছি যা তোমরা দেখবে এবং তোমরা আমাকে সত্য বলে মেনে নিবে একটি মজেজা আল্লাহাক উল্লেখ করছেন আন্নি আখলকুল্লা কুমিনে কাহাই আতি আমি তোমাদের জন্য মাটি দিয়ে মাটি সেনে তা থেকে পাখির রূপে গঠন করবো ফান ফুফিয়ে অথো তাতে আমি ফুৎকার দেব কোন এখন তাই তারপরে সেটা আল্লাহ অনমতিক্রমে পাখিতে পরিণত হবে জীবন্ত আর উড়ে যাবে আর একটি মহাজা তিনি বললেনা আর জন্মান্ধকে আমি সুস্থ করে দেব মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে তাকে আমি সুস্থ করে দেব আক্মা ওয়াল আবরাস এবং কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করে দেবো অহিল মতা আর মৃত মানুষকেও আমি জীবিত করে দেব িল্লা কিন্তু আমার ক্ষমতায় নয় আল্লাহ পাক রবুল আলমিনের হুকুমে আল্লাহ পাক যখন তৌফিক দেবেন ও নব বে হম বে মাতা খুলুন ওমাত আদা খেরুন বইও হাইবের সংবাদ দিতে পারবো তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমরা কি খাচ্ছ বাড়িতে অমাত আদা খেরুন আর বাড়িতে তোমরা কি সঞ্চিত করে রাখছো বাড়িতে কি রেখেছ কি খেয়েছো ইনিজা আয়াতুম এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে ইনকুন্ত যদি তোমরা মমিন হও আল্লাহর আলমিনুম এবং তোমাদের ওপর যেসব কিছু হারাম করা হয়েছে তার মধ্য থেকে কিছু আমি হালাল করব। যেগুলি হালাল কিন্তু বদাচরের জন্য তাদের উপর হারাম করা হয়েছিল সেগুলিকে তোমাদের জন্য হালাল ঘোষণা করব আল্লাহর পক্ষ থেকে ও যে এতকুম বি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য আমি নিদর্শন নিয়ে সুতরাং আল্লাহকে ভয় করো ওয়া উন এবং আমার আনুগত্য করো ইন্দ রি ওরকম ফাবুদু হাজা মুস্তাকিম নিশ্চয় আল্লাহ ফকরবুল্লা আলমিন আমার প্রতিপালক তোমাদেরও প্রতিপালক সুতরাং একমাত্র তারই এবাদত করো হ্যাঁ রাত মুস্তাকিম এটি হচ্ছে সহজ সরল পথ কুফরা যখন ইসা আলী সালাম তার জাতি ইসরাইলদের কাছে আসলেন এবং তারা ছিল ইহুদী তাদের এরা অস্বীকার করে দিবে এরা আমাকে মানবে না এরা শত্রুতা করছে বরং এরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফালাম্মা আহাসা ইসামিন কুফরা যখন ইসা আলী সাল্লাম এই বানী ইসরায়েলদের পক্ষ থেকে ইহুদীদের পক্ষ থেকে কুফরীর अनुभव करल तक सहाज्य चाहलें तरह सांगी कामान ईसा अलही संगी जरा ईमान नहीं जीवी ते हावारी बोला जमन अबी सल्लाम सात संसर्ग पे दिए धन्य तहबाई कराम बलाबा बोला सल्लाम बला है আল্লাহ পাক বলছেন যে ইসা আলাইসাল্লাম তখন বললেন মানসারি আমার আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে কে সাহায্য করবে কালাল হাওয়ারিউন তার হাওয়ারি তার সাথী সঙ্গী গুন বললেন সাহায্য করি আল্লাহর দিনে সাহায্যকারী আল্লাহর নবীর সাহায্যকারী আমরা আমি আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি ওয়সহাদ এবং হে নবী আপনি সাক্ষী থাকুন বেআসলিমুন যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম আমরা ইসলাম কবুল করেছি তারপরে তারা এই দু পড়লেন রব্বান করেছো তার প্রতিছি ওয়াত এবং রসুলের আমরা অনুসরণ করেছি ফক্তাশাহিদিন সুতরাং আমাদেরকে সাক্ষদাতাদের মধ্যে লিখে নাও তাদের নথিভুক্ত করে নাও আল্লাহ ফেকরুল্লা তারপরে বলছেন গানী ইসরায়েলরা চক্রান্ত করেছিল ষড়যন্ত্রই লিপ্ত হয়েছিল ইসা আলহিসাল্লামের বিরুদ্ধে আল্লাহ ফাকরবুল্লা আলমিন কৌশল করেছিলেন উত্তম কৌশল অল্লাহ খায়রুল মা আল্লাহ ফাকরবুল্লা আলমিন কৌশলীদের সর্বোত্তম সব উত্তম কৌশল করে থাকেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন কৌশল করেন অর্থাৎ যারা ষড়যন্ত্র করে যারা খারাপ আচরণ করে তাদেরকে আজাব তার দিয়ে থাকেন তার শাস্তি দিয়ে থাকেন তার যে যথাযোগ্য যে হক রয়েছে তা দিয়ে থাকেন এ হচ্ছে আল্লাহ ফকরুল পক্ষ থেকে এই মকার আল্লাহর আলমিন তারপরে আল্লাহাক বলছেন স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহাক বলেছেনা আলহিসাম কেন ঈসা আলাইসাল্লাম এর যখন শত্রু খুব বেশি হয়ে গেল ইয়াহুদিরাও চরম শত্রুতা করতে লাগলো তখন আল্লাহ পাক বললেন যে হে ঈসা তোমাকে তাদের কাছে অসহায় করে ছেড়ে দেব না তোমাকে আমি গ্রহণ করব। মত অফিকা মানে দান করা হয় আর মতো অফিকা যেহেতু ঈসা আলিয়ালামের তখন মৃত্যু হয়নি সুতরাং গ্রহণ কর আল্লাহ পাক অর্থাৎ আমি তোমাকে উঠিয়ে নেব আল্লাহপাক বলছেন ঈদ খাল আল্লাহ ইয়া ঈসা স্মরণ করো যখন আল্লাহাক বুলাব ঈসা আলাই সাল্লামকে বলেছেন হে ঈসা ইনি মোতিকা তোমাকে আমি গ্রহণ করে নেব অর্থাৎ তোমাকে আমি আকাশে উঠিয়ে নেব আমার হেফাজতে এই ওয়ফাতের অর্থ হয় একটি হচ্ছে গ্রহণ করে নেওয়া আরেকটি হচ্ছে মৃত্যুদান করা যেহেতু যাকে মৃত্যুদান করা হয় তারও আত্মাকে আল্লাহ গ্রহণ করে থাকেন ও রাফের ও কা এবং আমার নিকটে তোমাকে উঠিয়ে নেব ও মোতাহের ও কামিনা কাফারু আর ওইসব লোকদের থেকে তোমাকে আক পবিত্র করে নেব যারা কুফুরি করেছে ওই সব লোকদের ওপর যারা কুফরি করবে অর্থাৎ যারা কাফের হয়েছে ইয়াহুদি এবং অন্য এমনকি যারা খ্রিস্টান না সারা যারা কুফুরি করেছে তৃতীয় বিশ্বাসী হয়েছে ইসা আলাইসালামীকে বিকৃত করে দিয়েছে তাদের ওপর ওই সব লোকদেরকে সম্মানিত করব যারা তোমার অনুসরণ করবে এখন প্রশ্ন হচ্ছে যে ঈসা আলি সালামের সত্যিকার অনুসারী কারা এই আয়াতটিকে অনেকে বিভ্রান্ত করার জন্য মানুষের সামনে পেশ করে থাকে যে আল্লাহাক বলেছেন যারা ইসা আলি ইসলামের অনুসারী হবে তাদেরকে সম্মানিত করবেন অস্বীকারীদের ওপর কাফেরদের ওপর আর ইসা আল ইসলাম অনুসারীর অপব্যাখ্যা তারা করেছে ইসা ইসলাম অনুসারী মানে যারা না সারা যারা খ্রিস্টান একরকমের গুমরাহী বরং আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন যারা হে নবী ইসা তোমার সত্যিকার অর্থে অনুসরণ করবে তাদেরকে সম্মানিত করব ওই সব লোকদের ওপর যারা কুফরি করেছে या हुदी देर कूफरी हक ईसा आलिस्ल्लम केन्तान आख्य करबुअत अस्वीकार करा ईसा आलिस्लम अनुसरण दबीदारित विश्वीर जैग तीन इलाह सब्यस्त कर ईसा आलिस्लम के अब्दुल्लाहर जगह आल्ला पुत्र बनिए फेले आल्लाखे बान्दा ना बोले आल्लाखिर गोलमुल्लाह केल्ला अल्लाहर पुत्र सब्यस्त करी এই দুই রকমের কাফের এতে সামিল তাদের ওপর আল্লাহাক রবুল্লা আলমিন সম্মানিত করবেন শ্রেষ্ঠত্ব দান করবেন ওইসব মমিনদেরকে অর্থাৎ এই উম্মতের মমিনদেরকে যাদের মাঝে ইসা আল ইসাল্লাম কী আমতের পূর্বে আসবেন এবং কোরআন এবং হাদিস দিয়ে তিনি বিচার করবেন দেশ শাসন করবেন আল্লাহাক বলছেন তোমা এলাই ইয়ার যে ওকুম অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে তোমাদের মাঝে আমি করব ফায়সাল্লা করবো তখালিফুন যেসব ব্যাপারে তোমরা মতভেদ করছি আল্লাহাকার পরে যারা কুফরি করবে তাদেরকে ইহকাল পরকালে আমি কঠোর শাস্তি দেবো এবং তাদের কোন সাহায্যকারী থাকবে না পক্ষান্তরে যারা ইমান নিয়ে আসবে এবং সৎ করবে তাদেরকে আমি পূর্ণ মাত্রায় উত্তম প্রতিদান দেব আর আল্লাহাকালেমদের ভালোবাসেন না রয়েছে এগুলি আল্লাহাকের আয়াত যা আমি পাঠ করে শোনাছি এসব যে নতুলুহ আলেকা মিনাল আয়াত এসব আয়াত তোমার উপর পাঠ করে শোনাচ্ছি হে নবী এবং জ্ঞান গর্ভ এগুলি হচ্ছে উপদেশ হাকিম অর্থাৎ জ্ঞান উপদেশ আল্লাহ আলমিনের দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলি সালামের সৃষ্টির বিষয়টি আদম আলি সালামের সৃষ্টির বিষয়ের মতো। কেমন করে আল্লাহ বলছেন খালা কাহমিন তুয়াবাহক ফেকুন আদম আলি সালামকে আল্লাহাক সৃষ্টি করলেন মাটি থেকে অর্থাৎ তার যে দৈহিক গঠনটা রয়েছে মাটি দিয়ে তৈরি করলেন তারপরে বললেন সম্বোধন করে কোন তুমি মানুষ হয়ে যাও আত্মা সঞ্চারিত হইল রূপে দাঁড়িয়ে গেল এবং চলাফেরা শুরু করল এইরকমই ইস আল ইসালামকে আল্লাহফাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কোন আদেশ করেছেন তার মায়ের পেটে তিনি জন্ম নিয়েছেন এবং পৃথিবীতে এসেছেন আল্লাহ আল্লাহাক বলছেন আল্লাহ রব্বিক হেনাভি তোমার পক্ষ থেকে আগত হয়েছে ফলা সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের দলভুক্ত আপনি হবেন না আল্লাহর এ আয়াতি আল্লাহ ফকরুল আলমিন খ্রিস্টানদের সাথে মোবাহলার যে চ্যালেঞ্জ করেছে নবী করিম সাল্লা তার কথা উল্লেখ করেছেন নাজরান সৌদি আরবের একটি শহরের নাম বা একটি এলাকার নাম এই এলাকায় নবী করিম সাল্লা অধিকাংশ খ্রিস্টান বাস করত এরা নবী সাহা সাল্লামের কাছে মোদী নাই প্রতিনিধি দল তাদের আসলো আসার পরে দিন সম্পর্কে কথাবার্তা বলল তাদেরকে নবী সাহা ইসলাম সম্পর্কে ভালো করে বুঝালেন কিন্তু তারা মানতে রাজি হল না যখন ইসলাম কবুল করতে রাজি হলো না তখন নবী করিম সালাম বললেন ঠিক আছে তোমরা যদি হক পথে হো তাহলে আল্লাহ যারা হক পথে আছে তাদেরকে সম্মানিত আর করারা হক পথে অন্যায় পথে আছে তাদেরকে ধ্বংস করো আর আমরা যদি হক পথে থাকি তো আমরা দোয়া করব যে আল্লাহ যারা সত্য পথে রয়েছে তাদেরকে সম্মানিত কর আর যারা বাতিল পন্থা রয়েছে তাদেরকে সর্বনাশ করো এর নাম হচ্ছে মোবাহলা দুই দলে মতভেদ রয়েছে দুই দলের প্রত্যেক দল আল্লা কাছে বদ করবে যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও একে মোবাহ আল্লাহ যদি কেউ তোমার সাথে তর্কে জড়িত হয় তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে অর্থাৎ নবুওয়ালাত আসার পরে কোরআন নাজল হওয়ার পরে ফাল তাহলে তাকে জানিয়ে দাও তা আলাও এসো না আবনা আকুব এই যে মোবাহলাতে বদ্ধ করার যেটা তরিকা রয়েছে সেটা হচ্ছে যে দুই দলে নিজে এবং নিজের পরিবার নিজের ছেলে মেয়েকে নিয়ে হাজির হবে আর সকলে নিজের নিজের ওপর বদ্ধ করবে যে আমরা যদি বাতিলপন্থী হয় তো আল্লাহাক আমাদেরকে যেন ধ্বংস করে দেন তো আল্লাহাক বলছেন হে নবী তুমি তাদেরকে বলো এসো আমরা আমাদের ছেলেদেরকে ডাকি তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো ওয়াবনা আকুম অনিসা আনা অনিসা আকুম আমরা আমাদের স্ত্রীদেরকে ডাকি আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকো ওয়ান ফুসানা ওয়ান ফুসান আমরা নিজেদেরকে হাজির করি তোমরা নিজেদেরকে হাজির করো তারপরে আমরা মুবাহলা করি পরিষা মুবাহাল আল্লাহ যারা বাতিল সর্বনাশ করো ফ্না আল্লাহ আদিম সুতরাং আমরা মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিশাপের দোয়া করবো আল কাসুল আল্লাপা বলছেন এই সব হচ্ছে সত্য ঘটনা কোরআন কেরিমি যে সব আল্লাহ বর্ণনা করেছেন হাকিম এবং নিশ্চয় আল্লাহুল আলমিনয়ালিমুখিন আর তারা যদি ফিরে যায় তারপরে মানতে রাজিয়া না হয় আলিমুখিন তাহলে বিপর্যয়কারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা তাদের সম্পর্কে আল্লাহ পাক সম্মক জ্ঞানী আল্লাহাকবুল আলমী যেন আমাদেরকে সত্যপথে চলার তভিক দান করেন আর গোমরা পথভ্রষ্টদের পথ থেকে আল্লাহাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم على آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم قل يا أهل الكتاب تعالى وإلى كلمة سوائن بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون আল্লাহ ফখরবুল্লা আলমিনের সমস্ত প্রশংসা সালাত ইহুদী খ্রিস্টানদেরকে সম্বোধন করে বলে দাও তাদেরকে ঘোষণা করে দাও তাদের মাঝে তোমরা এমন একটি বিষয়ের উপর চলে আসো যেটি মৌলিক বিষয় যে বিষয় সম্পর্কে আমরা একমত হইতে পারি আর তা হচ্ছে আল্লা একত্ব তৌ হিদ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই যেমন তিনি একমাত্র সৃষ্টিকর্তা তিনি একমাত্র রেজিক দাতা যেমন একমাত্র তার আমরা এবাদতবন্দী করব আর কারো এবাদতবন্দী করব না এবং একই অপরকে আমরা রব হিসাবে বিধানদাতা হিসাবে গ্রহণ করব না আইন রচনাকারী হিসাবে গ্রহণ করব না আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানব না এই কথা যদি তারা মেনে নেই তাহলে তো ভালোই কথা আর তারা যদি ফিরে যায় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কাছে সত্য কথা পৌঁছে দিয়েছি এবং মৌলিক বিষয় যেটি যে বিষয়টি নিয়ে সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহাকরা বুলান পাঠিয়েছেন আদম আলিম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লামাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের দাওয়াত ছিল তৌহিদের দাওয়াত আল্লাহর একত্রের দাওয়াত সমস্ত আমিয়া রসুলগন এই দাওয়াত দিয়েছেন যদি না আসো তাহলে সাক্ষী থাকো যে আমরা মুসলিম তোমরা অস্বীকার করি কিন্তু আমরা মুসলিম আল্লাহ পাক বলছেন আমরা এর অধিকার রাখি এবং সমানভাবে ভাবে আমরা মানতে রাজি সমস্ত নবী রসল এটি ছিল আহ্বান তা হচ্ছে আল্লাহ না ইহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবোনা ওলা তার সাথে কাউকে করব না কোন কিছুতে তোমরা বলো ইসাহাদু সাক্ষী থাকো বিসলিম যে আমরা মুসলিম আমরা আত্মসমর্পণকারী আমরা এই দিন এই তৌহিদ মেনে নিয়েছি এ আহলাল কিতাব আল্লাহ বলছেন যে হে আহলি কিতাব আল্লাহ ইব্রাহিম আহলে আহলি কিতাবী নাসারা বলতো যে এব্রাহিম আলী সালাম ইয়াহুদীরা বলতো ইহুদী ছিলেন আর নাসারা বলতো যে তিনি আমাদের মতারা ছিলেন আল্লাহ আল্লাহাক আলমিন বলছে এটি আশ্চর্যের কথা কেমন করে তোমরা এই তর্কে জড়িত হচ্ছে আর বলছে যে এব্রাহিম আলি সালাম ইয়াহুদী ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন অথচ এব্রাহিম আলী ইসলামের অনেক পরে তওরা ইঞ্জিল নাজিল হয়েছে তাহলে তোমরা তো এসেছ পরে সালাম তোমাদের অনেক আগে তালে তাহলে তিনি কি করে আল্লাহ তোমরা কেন বিতর্কে জড়িত হচ্ছ বাদে ইমবাদ অথচ এবং তার তারপরে নাজিল হয়েছে এব্রাহিম আলী সালামের যুগের অনেক পরে নাজিল হয়েছে তাহলে তিনি ইহুদি কি করে হইতে পারেন হওয়ার আগেই তিনি এসেছেন খ্রিস্টান হয়ে গেছেন কেমন করে তা হতে পারে তোমাদের এই সব মিথ্যা কথা আফালেমা তু হাজু আলমুন তোমরা তো এই লোকেরাই হাজি যে সম্পর্কে তোমাদের জ্ঞান আছে সে সম্পর্কেও তর্ক করছো যে সম্পর্কে তোমাদের কোনো জানেন আর তোমরা যে দাবি ছিল ইহুদী নাসারা তার খণ্ডন করে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন ইব্রাহিম আলাই ছিলেন না আর খ্রিস্টান ছিলেন না কান হানিফা মুসলিম তবে তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম ইব্রাহিম আলী সাল্লাম একনিষ্ঠ মুসলিম ছিলেন আত্মসমর্পণকারী ছিলেন অমাকাল মুশরিক আর আরবের মুশ্রিকরা মক্কার কোরশরা তারা ইব্রাহিম আলী সাল্লামের দোহাই দিত তাদের বাতিল ধর্মের ব্যাপারে আর বলতে ইব্রাহিম আলী সাল্লাম আমাদেরই ধর্মের ছিলেন আমরা ইব্রাহিম আলী সাল্লামের অনুসারী আল্লাহ তাদের খন্ডন করেছেন তাহলে এখানে তিনটি বাতিল মতবাদে আল্লাহ খন্ডন করে বলছেন ইব্রাহিম আলী সাল্লাম মুশরেক ছিলেন না হে আরবের মুশ্রিকরা পতলিকরা আর ইব্রাহিম আলী সালামিও ছিলেন না হেদিরা এব্রাহিম ছিলেন না হে খ্রিস্টানরা তারপরে আল্লাহ মোহন আল্লাহ ইরশাদ করছেন নিশ্চয় এব্রাহিম আলী সালামের মানব জাতির মধ্যে সব নিকটবর্তী মানুষ হচ্ছে লজীন আত ওই সব লোকেরা যারা তার সত্যিকার অর্থে অনুসরণ করেছে ইব্রাহিম আলি সাল্লামের যারা সত্যিকার অর্থ অনুসারী তারা সবচাইতে নিকটবর্তী লোক ওয়াহাজানবী এবং এই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচাইতে বেশি গাঢ় সম্পর্ক ইব্রাহিম আলী সালামের সাথে কারণ এই দিনগুলির উৎস হচ্ছে একটি তা হচ্ছে আল্লাহ ফাতরুল আলমিনের ওয়াহি ওদিন আমান এবং যারা ইমান নিয়ে এসেছে অর্থাৎ সাহাবাইকে রাম এবং এই উম্মতের মমিন মুসলিমরা সবচাইতে নিকটবর্তী এবং ঘনিষ্ঠ সম্পর্ক ইব্রাহিম আলী সালামের। সাথে তাদের আল্লাহাক আহিলিত কিতাবদের এক দল পছন্দ করে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করে লাউ নাকুম যে তারা যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে তাহলে যে কোনো বাতিলপন্থী মতবাদের আল্লাহাক চরিত্র তুলে ধরেছেন যে তারা চাই যে তাদের মতো তোমরা হয়ে যাও তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাই অমা ই না ইনফুসাহ অথচ তারা নিজেদেরকে পথভ্রষ্ট করছে নিজেরা নিজেদের তারা উপলব্ধি করতে পারছে না আল্লাহ পাক তারপরে হে আহলি কিতাব কেন তোমরা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করছো কোরআন এ করিমের আয়াত কে অস্বীকার করছো নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ যে মজেজাগুলি দিয়েছেন যেগুলি সৃষ্টিগত আয়াত নিদর্শন সেগুলিকে তোমরা অস্বীকার করছো প্রত্যাখ্যান করছো ওয়ান তুমটা সাধন অথচ প্রতক্ষ করছো প্রতক্ষ করছো তোমাদের কিতাবে তা ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছ এবং নবী করিম সাল্লা ব্যবহার চরিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারছ সেসব লক্ষণ কোরআন এর আয়াত শুনে তোমরা তারপরে তোমরা অস্বীকার করছো ইয়া আহল আল কিতাবিল হক তা আলমন হে আহলী কিতাব ইয়াহুদী খ্রিসান রা তোমরা সত্যকে কে মিথ্যার সাথে হককে বাতিলের সাথে কেন মিশ্রিত করছ একাকার কেন করে দিচ্ছ অর্থাক্ত মুন আলহক আর সত্যকে তোমরা গোপন রাখছো তোমাদের কিতাবে যেসব ভবিষ্যৎ বাণী রয়েছে সেগুলি কেন খুলে খুলে বর্ণনা করোনা জাতির জন্য যাতে জাতিরা স্বেচ্ছায় যদি ভালো কাজের দিকে আগ্রহী হয় তাহলে তারা জানতে পারে তারা যদি ইসলামের দিকে এগিয়ে আসার জন্য আগ্রহী হয় তাহলে তাদের কাছে সঠিক জ্ঞান আসতে পারে কেন তোমরা লুকিয়ে রাখছো আন্তুম তালামন অথচ তোমরা জানছো আল্লাহাক তারপরে বলছেন কিতাব আমানু নাহারে আমিনুদীদের একটি দুষ্ট জাতির কথা আল্লাপাক বর্ণনা করেছেন যে আহলি কি এক দল বলতো আপোষে তারা তাদের সাথে সঙ্গীদেরকে এক কাজ করো মুসলিমদের যে ধর্ম আছে দিন ইসলাম আছে এর ক্ষয়ক্ষতি করার জন্য এবং তাদের তাদেরকে বিচলিত করার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য এক কাজ করো সকালবেলা মুসলিম হয়ে যাও আর সন্ধ্যাবেলা বিকেল যখন হবে তখন মুরতাদ যাও তাহলে অনেক লোক যারা নতুন নতুন মুসলিম হচ্ছে তারা বিভ্রান্তির শিকার হবে এরা তো আহলি কিতাব এদের কাছে জ্ঞান আছে এরা সকালে ইসলাম গ্রহণ করেছিল কালকে ইসলাম গ্রহণ করেছিল আজকে আবার ছেড়ে দিয়েছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কোন ত্রুটি আছে যেগুলি আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না এইভাবে ধোকা দেওয়ার চেষ্টা করো আপোষে তারা একে অপরকে খারাপ পরামর্শ দিত আল্লাহ বলছেন আহলি খিতাবদের একদল বলতো মুসলিমদের উপর যা নাজল হয়েছে তার প্রতি ইমান তোমরা নিয়ে আসো দিনের এক সময় রাহু দিনের শুরুতে সকালবেলা ইমান নিয়ে আসো অস্বীকার করে দাও কুহুরি করে দাও ছেড়ে দাও লাহ মিয়ার জীবন যাতে করে ওই নতুন নতুন যারা ইসলাম গ্রহণ করছে তারাও ফিরে আসে কি দুষ্টামি তাদের অন্তরে ছিল ওয়ালা তো মেনু ইমান আরো বলতো এই তোমাদের ধর্মের যারা অনুসরণ করবে তোমাদের পথে যারা আসবে তাদের অনুসরণ করবে এবং তাদের কথা বিশ্বাস করবে তাহলে মুসলিমদের কথা বিশ্বাস করবে না কথা বিশ্বাস করবে না আল্লাহ কুল হেনাবি বলে দাও ইন্নআাল্লা নিশ্চয় সঠিক দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ রব আলমিনের দিক নির্দেশনা সঠিক পথ হচ্ছে আল্লাহাক যে পথ দেখেছেন সেই পথ দিন ইসলামের পথ ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম আহাদুম ইসলামা ইন্দরুম আল্লাহাক রব্দুল আলমিন তারপরে বলছেন কথা যে আই তাহাদসলামাউম তোমাদেরকে যা দেওয়া হয়েছে অর্থাৎ মানে ইসরায়েলদের মধ্যে তাহলে এটা হচ্ছে ইহুদিদের কথা ওই আহুদিরা বলতো যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তোমাদের বংশে তা অন্য কাউকে দেওয়া হবে মোহাম্মদ ইসমাইল গোত্রে তারা প্রতিপালকের সামনে কোনো দলিল প্রমাণ পেশ করবে তোমাদের বিরুদ্ধে না এই রকম সুযোগ দিও না হে বলে দাও নিশ্চয় অনগ্রহ একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে ইউ তিহে মাসা যাকে ইচ্ছা আল্লাহ দান করেন তোমরা এই হিংসা করিও না আর হিংসা করে অস্বীকার করিও না আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আল্লাহাক ইসমাই প্র এটা হচ্ছে আল্লাহ আলীম আল্লাহ প্রাচুর্যালী এবং সর্বজ্ঞ সবকিছু হেমাইয়া সাজাকে চেয়ে আল্লাহ ফাকরবুল আলমিন তার অনুগ্রহ দয়া দিয়ে বিশিষ্ট করেন ফাজিল আলিম এবং আল্লাহ পাক মহা অনুগ্রহকারী বা মহান কল্যাণের অধিকারী আল্লাহ ফকরবুল আলমিন ই করছেন আহলি কিতাবের দুই শ্রেণীর মানুষের কথা এক শ্রেণীর মানুষ যাদের আদান প্রদানের সম্পর্ক ভালো যাদের চরিত্র ভালো তাদের কথা উল্লেখ করেছেন যারা বিশ্বস্ত যারা আমানতের খেয়াল রাখে আর সেই মানুষ আছে যারা বিশ্বাসঘাতক যারা সামান্য যদি সুযোগ পায় তাহলে তারা বিশ্বাসঘাতকতা করবে মহান আল্লাহ বলছেন অমিন আহলীল কিতাব আহলি কিতাবদের মধ্যে কত মানুষ রয়েছে মান ইন তা তাকে যদি আমানত দাও তার কাছে কোনো কিছু ধন সম্পদ রাখো বেকিন্তা আর স্বর্ণ স্তূপ গচ্ছিত স্বর্ণ স্তূপ গচ্ছিত করে যদি তার কাছে আমানত রাখো যে তোমার কাছে এই স্বর্ণ রাখলাম ইউদ্দি হলে তারপরেও আমানু দিনার আর তাদের মধ্যে এমনও বিশ্বাসঘাতক রয়েছে যে তাকে যদি আমানত দেও একটি স্বর্ণ মুদ্রা একটি দিনার একটি দিনার একটি স্বর্ণ মুদ্রা লামা তো হে নবী তোমাকে তা ফিরিয়ে দেবে না একটি দিন ফিরিয়ে দেবে না খেয়ানত করে নেবে তবে যদি তুমি তাদের পিছে লেগে থাকো তাদের পিছিয়ে লেগে থাকো এবং যদি বাধ্য হয় দিতে তাহলে দিতে পারে। এত বিশ্বাসঘাতক জাহালিকা বিআল কারণ এদের চরিত্র হচ্ছে যে তারা বলেছিল তাদের ধ্যান ধারণা হচ্ছে ভুল তাদের ধারণা যে লেসা আলী নফিল তারা আরবদেরকে যারা আহলি কিতাব ছিল না আহলে কিতাব ছড়া ইয়াহুদি নাসারা ছড়া অন্যদেরকে উম্মি বলতো নিরক্ষরীরা মক্কার মুশরেকদেরকে মদিনা মুশরেকদেরকে তারা উম্মি বলত আরবদেরকে আর এই নিরক্ষরদের কোনো মূল্য নেই সমাজে আহলি কিতাবদের কাছে সুতরাং তাদের ধন সম্পদ আমাদের জন্য ভক্ষণ করা যায় তাদের টাকা পয়সা যদি আমাদের কাছে জমা থাকে আর সেটা যদি বেমানি করি কোন भ्रांत धारणा छोड़ जार फ एक बेमानी करत आज मानसम विभ्रांतिकर फतुआ दिए दारिज हो जाएरा मुस्लिम रही है तरफ सूद खावा जायज हो जाए यह रकम फतुआ जरा दिए यहादी चरित्र ग्रहण कर सूद मुस्लिम क्यों खा अथवामुस्लिम खाक दारुल इसलमे खा আর দারুল হারবিক হা যেখানে হোক না কেন সুদ আল্লাহ ফাকরুল আলম সর্ব অবস্থায় হারাম করেছেন আল্লাহ ফাকরুল আলমিন বলছেন যে এই জন্যই তারা ফেয়ান করত আর একটি টাকা দিতে চাইতো না তারা বলেছিল ফিল উম আমাদের ব্যাপারে নিরক্ষরদের কোন রাস্তা নেই অর্থাৎ নিরক্ষর আমাদের ব্যাপারে কোনো কিছু দাবি দাবা করতে পারবে না নিরক্ষরদের ব্যাপারে আমাদের কোন দায় দায়িত্ব নেই আল্লাহাক আমাদের জিজ্ঞাসা করবেন তাহলে জেনে শুনি ওহম ইহামুন আল্লাহাক বলছেন হ্যাঁ তবে শুনে রাখো যারা আমার সাথে চুক্তি হয়েছে চুক্তিকে পুরা করবে আল্লাহকে রেবাদবন্দি করবে ওত্তাকা এবং সংযত জীবন যাপন করি ফাইন আল্লাহ ইহিবুল জেনে রাখো আল্লাহম আজাবুলিম আল্লাহ ফক্রবেন নিশ্চয়ই যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতি এবং তাদের শপথের বিনিময়ে তুচ্ছ মূল্যের জিনিস ক্রয় করে আল্লাহাকের নষ্ট করে আল্লাপাকের সাথে যে চুক্তি করেছে চুক্তি ভঙ্গ করে আর তারা শপথ করে শপথ করে তুচ্ছ মূল্যের বস্তু তারা ক্রয় করে অর্থাৎ তুচ্ছ দুনিয়া হাসিল করার চেষ্টা করে এই কথাটি অত্যন্ত ব্যাপক একটু আল্লাহ ফাকর্ব আলমিনের প্রতিশ্রুতি অর্থাৎ আল্লাহ ফাকরবুল আলমের দিনকে ছেড়ে দিয়ে দুনিয়াকে পয়সাকে নেতৃত্বকে প্রাধান্য দেই আর শপথকে অর্থাৎ তারা কসম করে দুনিয়া হাসিল করে মিথ্যা কসম করে দুনিয়া হাসিল করে যেমন অনেক ব্যবসায়ীরা রয়েছে এই ক্ষেত্রে তাদের উদাহরণ দেওয়া যেতে পারে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছি না আপনাকে এদের সম্পর্কে আয়াত প্রযোজ্য আল্লাহ পাক রবুল আলম তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা বলেছেন নিজের কসম শপথ আল্লাহ পাকের শপথ করে শপথ করে এই মূল্যের দুনিয়ার দুই চার পয়সাকে ক্রয় করবে দু চার পয়সা হাসিল করবে এরকম কাজ করবে না আল্লাহাক রাবুল আলমিনের প্রতিশ্রুতি অঙ্গীকারকে নষ্ট করবে নষ্ট করে দুনিয়া নেতৃত্ব দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার কোন স্বার্থ হাসিল করবে এরকম কাজ যারা করবে আল্লাহাক বলছেন উল্ কালফিলাহেরা এসব লোকেরা তো তারা যাদের পরকালে কোনো অংশ নেই আল্লাহ কিছুই দেবেন না যাহার নাম ছাড়া কোন নেই দেবেন না ওয়ালা ইউকালে মোহাম্মল আল্লাহাক তাদের সাথে কথাও বলবেন না ওয়ালাই আনন্দরে এলাই হিম আল কিয়ামা এবং তাদের দিকে আল্লাপাক দৃষ্টিও দেবেন না কিয়ামতের দিনে আল্লাপর আল্লাহর হুম আর মধ্যে কিছু লোকের আছে একদল আছে তারা কিতাব পড়তে গিয়ে তাদের জিভ্ভা কে বিকৃত করে জবানকে বিকৃত করে জবানকে মড়িয়ে বাঁকা করে উচ্চারণ করে যাতে করে বাঁকা উচ্চারণ করলে অর্থ পাল্টে যাতে করে সেটা কিতাবের অংশ মনে করো অথচ সেটা হয়তো আল্লাহ প্রদত্ত বিধান নয় অমা হামিনাল কিতাব আর সেটি আসলে কিতাবের অংশ নয় আর তারা বলতো যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই বিধানটি তওরাতে আছে ইঞ্জিলে আছে পক্ষ থেকে নয় তারা আল্লাহ সম্পর্কে আল্লাহাক বলছেন যে কোনো মানুষকে আল্লাহ যদি কিতাব দান করেন আর তাকে নবাদ দান করেন তাহলে তার জন্য জায়জ নাই কখনো তিনি বলতে পারেন না যে আল্লাহকে বাদ দিয়ে সেই নবির পূজা শুরু করো এ কথা বলেননি। তাহলে আল্লাহ ছাড়া অন্যের পূজা অন্যের উপাসনা অন্যকে কে করা অন্যকে কে ডাকা এই কথা কোনো নাবি শিখাননি এটা হতেই পারে আল্লাহ বলছেন মা কান আলী বাসার খ্রিস্টানদের খন্ডন করে আল্লাহ বলেছেন যা ইসা আলি সাল্লামকে আল্লাহর পুত্র এবং আল্লাহর পুত্র যখন তল তিনি এক এলাহ তিনি দিতে পারেন এবং তাকে ডাকা যাবে যেমন মুসলিমদের একশ লোকের আল্লাহ ছাড়া মৃতদের ডাকা শুরু করেছে আল্লাহাক বলছেন মা কানালে বাসার কোন মানুষের জন্য সমীচীন নয় তাকে আল্লাহাক কিতাব দান করবেন ও হোকমা এবং তাকে প্রজ্ঞা জ্ঞান দান করবেন অনবু এবং নবালাত দান করলেন নাস তারপরে তিনি মানবজাতিকে বলবেন কোন ইবাদ আলী আমার তোমরা বান্দা হয়ে যাও আমার তোমরা ইবাদত করো ভালোবাসা অর্জন করো বিমা কুন্তুম তো কিতাব কারণ তোমরা কিতাবের শিক্ষাদান করতে অন্তুম তাদের রসুন আর তোমরা কিতাবের শিক্ষা তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লা আল্লাহ কারা হইতে পারবে আল্লাহ ফেকরুল আলমিন এই আয়তের শেষ অংশ উল্লেখ করেছেন দুটি গুণ হতে হবে একটি হচ্ছে যে হয় কোরআন এবং হাদিসের সত্য জ্ঞান দান করতে হবে শিক্ষক হইতে হবে ওস্তাদ হইতে হবে আর না হইলে কোরআন এবং হাদিসের সত্য দিনের নির্ভেজাল নিখুদ দিনের আল্লাহ প্রদত্ত দিনের ছাত্র হইতে হবে সেই দিনের এলম হাসিল করতে হবে অর্জন করতে হবে নবী করিম সাল্লা ইসাল্লামের সাহি হাদিস বখারি তোমাদের মধ্যে আল্লাহ রেও রানী আল্লাহ ওদেরকে বলেছেন যারা আল্লাহর কিতাবে আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান অন্যকে প্রদান করে অথবা নিজে জ্ঞান অর্জন করে আল্লাহাক আমাদেরকে জন্য এই দুটি দলে সামিল হওয়ার তৌফিক দান করেন আর বাবা মরকুন মুসলিম আল্লাহ বলছেন তোমাদের আদেশ করতে পারেন না এই কথার যে তোমরা ফেরেজ তাদেরকে আর নবীদেরকে রব হিসাবে গ্রহণ করবে ফেরেস তার পূজা শুরু করবে কখনো আদেশ মুসলিম আল্লাহ বলছেন স্মরণ করো সময় কে যখন আল্লাহ ফরুল থেকে ন চুক্তি নিয়েছিলেন অঙ্গীকার যে কিতাব এবং প্রজ্ঞা তোমাদেরকে দান করেছি অতপর তোমাদের কাছে রসুল এসেছেন মোসাদ্দুকলাম তোমাদের কাছে যে বিধান রয়েছে তার সত্যনকারী হিসাবে অর্থাৎ শেষ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন আসবেন সমস্ত নাবী রসুলগণ আল্লাহাক যখন প্রেরণ করছেন তাদেরকে রসুল করে তখন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন শেষ রসুল মোহাম্মদ যখন আসবেন এ একটি তা কেউ কেউ বলেছেন আগের যত নবী রসুল এসেছেন প্রত্যেক নবী রসুলকে বলা হয়েছে যে তোমার পরে যে কোনো নাবি আসবে নাবি আসলে কি করবে সেই নাবী তোমাদের এই তৌহিদে তোমাদের মৌলিক বিষয়গুলি সত্যায়ন করবে সুতরাং লাতু মেনি তার প্রতি অবশ্যই মাননি আসবে তাহলে দ্বারা জানলাম যে আগের যত আমি আইম রসুলগণ এসেছেন প্রত্যেকে শেষ নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এবং আগের দিনগুলির যে মৌলিক বিষয়গুলি ছিল সেগুলি সত্যায়ন করেছেন তহি এদের সালাত আখেরাত আরো যে দিনের মৌলিক বিষয়গুলি নামাজ রোজা এই রকমই যে সব বিষয় রয়েছে সততা ভালো আখলা চরিত্র আল্লাহা বলছেন অবশ্যই তার প্রতি মান নিয়ে আসবে আল্লাহ তান শরুণ্না আর অবশ্যই অবশ্য তার সাহায্য করবে কালু আকার তখন তারা সকলে বলেছিলেন আমরা এর অঙ্গীকার করলাম আমরা মেনে নিলাম আল্লাহ বলছেন কাল আক্রার তুম আল্লাহাক রবুল আলম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আর বলেন আক্রার তুমরা কি এটা স্বীকার করলে মানলে এই বিষয়টি তোমরা কি দায়িত্ব নিলে ওয়াখাজ তুমাল ইস্ত্রী এই বিষয়টি কি তোমরা দায়িত্ব নিলে কালু আকরান না তারা সকলে বলেছিলেন সমস্ত নাবীর আমরা অঙ্গীকার করলাম কাল আল্লাহা বলছেন ফাশাদু তোমরা সাক্ষী থাকো দিন তোমাদের সাথে আমিও সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকলাম তোমরা সকলে অঙ্গীকার করেছিলে এবং শেষ নবী মহাম্মদ লোকজন সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য নবী রসুল হয়ে এসেছেন আল্লাহা বলছেন এরপরে যারা মুখ ফিরিয়ে নেবে এখন এরাই হচ্ছে গুণাগর আফা ইল্লাহ ইয়াবু আল্লা প্রদত্ত বিধান ছাড়া অন্য কোন অবলম্বন করছে মানবরচিত বিধানের সন্ধান তারা করছে মানবরচিত বিধান হোক আর বাতিল অন্য মানবরচিত ধর্মগুলি হোক অথবা যে সব ধর্ম করে আল্লাহ আলমিন এবং সেই জাতিরা বিকৃত করে দিয়েছে তাদের ধর্মকে সেসব হোক আফাগাই দীন ইল্লাহ সেগুলি হচ্ছে আল্লাহ যে নাজিলকৃত দিন দিন ইসলাম ছাড়া অন্য দিন তার সন্ধান তোমরা করোহ আসালান অথচ আসমান এবং পৃথিবীতে যে কেউ রয়েছে সকলে আত্মসমর্পণ করে দিয়েছে তাও আন ওয়াকার হান স্বেচ্ছায় হোক অথবা বাধ্যতামূলক অনিচ্ছাকৃত হোক প্রাকৃতিক বিধানের ওপর চলছে তারা যদিও আল্লাহকে স্বেচ্ছায় সেচদা করে না মানুষ এক শ্রেণীর জিন এক শ্রেণীর তবে আল্লাহ যেইভাবে তাদেরকে সৃষ্টি করে সেইভাবে চলাফেরা করে মুখ দিয়েছেন খাওয়ার জন্য তা দিয়ে খাওয়া দাওয়া করে ধারণ করার জন্য আত্মসমর্পন করা ইসমাইল ইয়াহুবাহসলিম আল্লাহ ফকরবুল আলমিন াহিম ইসমাইল আসাহুব এবং ইব্রাহিম ইসমাইল ইসাহ ইয়াকুব ওসবাত এবং এই বংশধর মানি ইসরায়েল বংশধরের যে সব নবী রসুল গন তাদের উপর যা নাজিল হয়েছে ওমা উতিয়া মূসা ও ইসা এবং যা প্রদান করা হয়েছে মূসা এবং ঈসা আলী সালামকে অবহিম এবং তাদের প্রতি পালক পক্ষ থেকে যত নবী এসেছেন সমস্ত নবী যা কিছুই দেওয়া হয়েছে সবকিছুর প্রতি আমরা ইমান নিয়ে এসেছি লান ওফার রে কোবাইনা আহাদিমিন তাদের কারো মাঝে কোনো ভেদাভেদ করি না কোনো পার্থক্য করি না যে আমরা মোহাম্মদ রসুল্লাহ প্রতি ইমান নিয়ে আসবো মুসা ঈশা আলী সালামের প্রতি ইমান নিয়ে আসবো না এই কথা নাই প্রত্যেক নবী রসুলগণ যাদের নবুত রিস আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত তাদের প্রতি আমরা এছাড়াও যাদের নাম করেননি ২৫ আল্লাহাকেননি পঁচিশ জনুলগণের নাম আল্লাহাক আল কোরআন করেছেন তার মধ্যে আঠারো জনের কথা আল্লাহাকের কয়েকটি আয়াতী একসাথে উল্লেখ করেছেন বাকি যেসব নবী রসুলগণের নাম আল্লাহাক উল্লেখ করেননি অথবা নবী সাহাশি হাদিস তাঁরাও নবী এসেছিলেন তাঁদের প্রতি আমরা বিশ্বাস রাখি কিন্তু তাদের নাম আমরা জানি না আল্লাহাক বলছেন যে বলো নাহ মুসলিম এবং আমরা তাঁর সামনে আত্মসমর্পণকারী আল্লাহাকাল বিধান আমরা মেনে চলি আল্লাহাক ইসাদ করেছেন এবং যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন বিধান তলাশ করবে ইসলাম যা আল কোরআন এর আকারী এবং কোরআন করিমের ব্যাখ্যা রসুল হাদিসের আকার আল্লাহ করেছেন সুতরাং প্রত্যেক মানুষের জন্য আবশ্যক যে এই কোরআন এবং হারিসের জীবন গড়ে তুলবে তার নাম হচ্ছে ইসলাম আল্লাহ পাক বলছেন ইসলাম ছাড়া অন্য কোন সন্ধান করে আর সেই ভাবে যে গন্তব্য স্থানে পৌঁছে যাবে এর মাধ্যমে আমরাও তো ভালো কাজ করছি সুতরাং আমরাও জান্নাতে জাননাতে পৌঁছিব ফালাইলামিন হোক কখনো তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক বলেছেন যে গন্তব্য স্থানে পৌঁছার জন্য জান্নাত লাভ করার জন্য রাস্তা একটি আছে একাধিক রাস্তা নেই সুতরাং না নতুন নতুন ধর্মের নামে রাস্তা বের করা যাবে না আছে ইসলাম ছাড়া আর না ইসলামের মধ্যে এমন এমন তরিকা আছে যে সব তরিকা সুফিবাদে আবিষ্কার করেছে আর বলা হচ্ছে যে এগুলি সব আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা সব মিথ্যা কথা একমাত্র পথ হচ্ছে এরসুল্লাহামের পথ যেই পথ দিয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিতে হবে তার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছিতে হবে এবং এর মাধ্যমে জান্নাত লাভ হবে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং সংশোধন করার তফিক দান করেন আল্লাহ পাক বলছেন কবুল করবেন না এবং তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ কেফারুবাহ ইমানিম ও শাহিদ আন্না রসুল হক ভাইহদ আলিমিন আল্লাহ বলছেন কিছু মুরতদার সম্পর্কে যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে ফিরে গিয়েছিল যারা কুফুরি করেছে এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে তারা জেনেছে শুনেছে ওয়াহুল কমিন আল্লাহ এরকম বড় জালেমদেরকে জালেম সম্প্রদায়কে হিদায়ত দেন না যারা কুফরি করবে ইমানের পরে এরা সবচেয়ে বড় জালেম মুর আমার রাস্তা খোঁজ করার জন্য প্রচেষ্টা চালাবে অবশ্যই আমার রাস্তা তাদেরকে দেখাবো আল্লাহাক বলছেন এরাই তো তারা জাজা ওহম তাদের বদলা হচ্ছে তাদের প্রতিদান হচ্ছে যে তাদের উপর আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে গলমালাগণের সমস্ত মানুষের অভিশাপ খারাপ মানুষ আল্লাহর আল্লাহ আল্লাহ যারা হবে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে ইসলাম বিমুখ হবে তাদের উপর যারা শত লোক তাদের অভিশাপ রয়েছে যেমন ফেরেস্তাগন সৎ তাদের অভিশাপ রয়েছে তেমনই আম্বিয়া রসুলগন আল্লাহর বান্দা শত লোকেরা তাদের অভিসম্পদ রয়েছে সেখানে চিরকাল বসবাস করবে আল্লাহে এবং আল্লাহ পেয়ে ফেরে মানুষদের অভিষাপা মজারুন আর তাদের কে ছাড় দেওয়া হবে না বিরাম দেওয়া হবে না ইবু মিমবাদ তবে কেউ যদি এর পরে সুযোগ পেয়ে যায় আবার সংশোধন করলো একবার ভুল হয়েছে মুরতাদ হয়ে গেছিল ইসলাম থেকে সরে গেছিল মুসলিম সূত্রে ইসলাম পেয়েছে জন্মসূত্রে ইসলাম পেয়েছে আর তারপরে বেদিন হয়ে গেছিল আল্লাহাক সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তবা করে নিয়েছে অথবা ইসলাম গ্রহণ করেছিল তারপরে মোরতাদি আবার ফিরে আসার তৌফিক পেয়েছে মৃত্যুর আগে মিমবাদে জালিকের পরে ওয়াসহ শুধু তবা মুখে বললে হবে না তবা শুধু মন্ত্রের মতো উচ্চারণ করলে হবে না তাই আল্লাহ বলছেন ওয়াস্লাহ তারা সংশোধনও করলো। याल्लाफर इश्चारा तर ईमान पर सुन कूफुरी आरो बृद्धि करो बेड़े जाए আরও ইসলাম বিরোধীতা করবে লুকাল তাদের তখন কবুল করা হবে না যারা পাপিষ্ট হয়ে যায় পাপের রাস্তা নিয়ে নেই এবং তার উপরে অটল থাকে অনেক দূরে সত্য দিন থেকে চলে যায় না। যেমন আল্লাহবাক ফিরাউনকে তোবার তৌফিক দেননি এইরকমই একবারে মৃত্যুর মুহূর্ত চলে এসছে তখন তবা করছে আল্লাহর শাস্তির ফেরিস্তাদেরকে আজারের ফেরিস্তাদেরকে যখন অবলোকন করে নিয়েছে তখন তবা করছে তখন দরজা। بند ہو جائے نبی کریم سلام اللہ پک پیتی سن گرن کردیوک ہوتے چائے আল্লাহ পৃথিবী দিয়ে আমি আপনাকে পোন পেশ করছি আর আমাকে দান করো আল্লাহ এদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে অমা আলহমিনা আর এদের কোন সাহায্যকারী নেই আল্লাহ ফাকরুল আলম তারপর ইরশাদ করেছেন লহতনু মিমা তহিবুল ফিকু মিন্লাহ আলিম মহান আল্লাহ বলছেন যে তোমরা নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না মানে পুরোপুরি নেকি পাবে না সত্যিকার অর্থে যে নেই হওয়া উচিত যেই রকম নেকি তোমাদের প্রয়োজন রয়েছে ওই রকম ভালো নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু ব্যয় করবে আমরা যা দান করি তা দুই রকমের একসাং লোক আছে একবারে তুচ্ছ জিনিস দান করি সব সময় ওই তুচ্ছ জিনিস দান করি যেটা আমার একবারে অচল চলবে না পচে সরে যাচ্ছে তখন দান করি আমরা একেবারে যেটা নিম্নমানের সেটা দান করি তাহলে নেকি পাওয়া যাবে না আর যদি ভালো নেকি নিতে হয় তাহলে সবচাইতে যেটা তোমার প্রিয় যেটা ভালো তুমি যেটা খেতে ভালোবাসো তুমি যেটা পড়তে ভালোবাসো তুমি যেই জিনিসটাকে মূল্য দাও সেই রকম জিনিসগুলি খরচ করবে অমাতুন ফিকু মিন শাইনাল আলিম আর যা কিছুই তোমরা খরচ করবে আল্লাহ পাক সে সম্পর্কে সম্মজ্ঞানী আল্লাহ ফাকরুল আলমিন যে বলেছেন যে তোমরা যা ভালোবাসো তা যদি ব্যয় না করো তাহলে পৌঁছিবে না এর মানে আমরা পুরাতন কাপড় চোপড় দান করবো না অনেক সময় আমরা পুরাতন কাপড়গুলি গিয়ে ছিঁড়তে পারি না বা ছিঁড়ি না একটু পুরাতন হলে এক দুই বছর ব্যবহার করার পরে আমরা দান করে দিই এতে কোনো দোষ নেই দান করলে ইনশালনে কি পাবে যদি আমাদের এখলাস থাকে কিন্তু সর্বদা এরকম করব না কখনো কোনো নতুনেরও চেষ্টা করব আর যদি খুব ভালো করে নাকি নিতে হয় পূর্ণ মাত্রায় তাহলে যা আপনি ভালোবাসেন নিজের জন্য তা আপনি ফকির মিসকিন দরিদের জন্য ভালোবাসবেন আল্লাহুল আলমিনের আয়াত নম্বর তিরানব্বই তে এরশাদ করেছেন মহান আল্লাহ এরশাদ করছেন যে প্রত্যেকটি খানা প্রত্যেক প্রকারের খাবার হালাল ছিল বানী ইসরাইলদের জন্য ইহারামা ইসরায়েল ও আলা নফে তবে যা ইসরাইল আলি ইসাল্লাম অর্থাৎ ইয়াকুব আলি সাল্লাম ইসরায়েল ইয়াকুব আলি সাল্লামের উপাধি ছিল ইয়াকুব আলি সাল্লাম যা নিজের জন্য হারাম করেছিলেন তা মিন আন্তঃ নাজা তৌরাত তৌরাত নাজিল হওয়ার পূর্বে তৌরাত নাজিল হওয়ার পূর্বে হচ্ছে ইয়াকুব আলি সাল্লামের যুগ আর ইয়াকুব আলি সাল্লাম তাঁর একটি মান্যতের কারণে অথবা তার কোন অসুস্থতার কারণে উঁটকে হারাম করেছিলেন সে জন্য উঁট তার উপর হারাম ছিল নিজের উপর হারাম করে নিয়েছিলেন নিজে খেতেন না আল্লাহ বলছেন কুলফাত তোমরা তওরা নিয়ে আসো এবং দেখেন যদি তোমরা সত্যবাদী হও তওরাতে এই উঁটকে হারাম করা হয়নি আল্লাহাকবুল আলমিন আল্লাহ আলফা উল্লামন সুতরাং যেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে এরপরই আল্লাহ সম্পর্কে সত্য অমান আসদা কমিনাল্লাহ হাদিসা আল্লাহর চাইতে কার কথা আর বেশি সত্য হতে পারে অমান আল্লাহ তিল আল্লাহ বলেছেন আল্লাহর বাণীর চাইতে আর কার বাণী বেশি সত্য হতে পারে সুতরাং আল্লাহাকরা গুলার নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্রের কথা এবং নবীর মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসালাতের কথা মানুষকে আল্লাহাকের কথা মেনে নেওয়া উচিত আল্লাহাক বলছেন আল্লাহাক সত্য বলেছেন ফত এব্রাহিম সুতরাং তোমরা এব্রাহিম আলি সাল্লাম যিনি নিষ্ঠাবান ছিলেন তার আদর্শকে অনুসরণ করোন অমাকান আর তিনি মুশরেক ছিলেন না তিনি মুশরেক ছিলেন না আর তোমাদের ধারণা তিনি উঠ খেতেন না এই কথা না তাঁর দিনেও উঠ হালাল ছিল শুধু ইয়াকুব আলী সালাম তাঁর ওপর বিশেষ কোন অসুবিধার কারণে অথবা মান্যতার কারণে তা হারাম করেছিলেন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন বেতল্লা কথা আল্লাহর ঘর কাবার কথা ইনা মুবার আলমী নিশ্চয় সর্বপ্রথম ঘর সবচেয়ে প্রাচীন ঘর ওদিয়ালিনাস নাস মানব জাতির জন্য নির্মিত হয়েছে তৈরি করা হয়েছে আল্লাহ আল্লাপান সেই ঘর হচ্ছে বড়ই বরকতপূর্ণ তাতে বরকুত রয়েছে হোদ আল্লিল আলমিন জাহানের জন্য তাতে রয়েছে হৃদায়ত দিক নির্দেশনা সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি মান নিয়ে এসেছে আর এই আল্লাহর ঘরকে কিবলা হিসাবে মেনে নিয়েছে যারা মমিন মুসলিম হয়েছে তাদের অন্তর সেই দিকে ধাবিত আলোকিত হবে সেখানে গেলে আমরা ইবাদত বন্দী করে আমাদের সংশোধন করব। আল্লাহ পাক বলছেন ফিহে আয়াতম ভাই এই ঘরে অনেকগুলি নিদর্শন রয়েছে বেশ কিছু সুস্পষ্ট নিদর্শন রয়েছে ওর মধ্যে একটি হচ্ছে মাকাম ও ইব্রাহিম এব্রাহিম আলী ইসলামের দাঁড়াবার স্থান যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করতেন সেটাও সেখানে রয়েছে মাকাবিব্রাহিম যেটা গ্লাস দিয়ে আজকাল কাবার দেয়াল থেকে কিছুটা দূরে রাখা রয়েছে ঘিরে অমান দাখালাহু কানা আমেনা এবং যারাই এই মক্কায় প্রবেশ করবে তারাই নিরাপদ হবে আল্লাহ পাক নিরাপদ স্থান নে আখ্যায়িত করেছেন এবং নিরাপদ করেছেন এই শহরকে এই শহরে এমনকি পশু পাখি যেগুলি শিকারী পশু সেগুলি নিরাপদ মহান আল্লাহ বলছেন হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচের সামর্থ্য রয়েছে আল্লাহ পাক এই আয়াত দিয়ে হজকে ফরজ করেছেন এই আয়াতটি হজ ফরজ হওয়ার দলিল আল্লাহ পাক বলছেন লোকেদের ওপর বায়ুল্লাহর হজ ফরজ যাদের কাছে রাস্তা খরচ রয়েছে তাহলে হজ খরচ হওয়ার জন্য জমি জায়গা থাকতে হবে বড় ধন সম্পদ থাকতে হবে ব্যবসা বাণিজ্য থাকতে হবে এসব কথা ভুল কথা আর সেই সব জমি জায়গায় বিক্রি করবেন না তারপরে খেয়ে দিয়ে যদি কিছু বাঁচলো তাহলে আপনি হজ করবেন আর জমি বিক্রি করে হজ করবেন না আপনি ব্যবসার টাকা কিছু কম করে হজ করবেন না এগুলি ভুল ধারণা আমাদের দেশে আরো ভ্রান্ত ধারণা আছে চাকরি করলে যতদিন চাকরি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত হজ করবে না এই জন্য উপমহাদেশের হাজিরা বিরুদ্ধে আল্লাহ ফুল হজের জন্য সেই ব্যক্তি এর কাছে রাস্তা খরচ রয়েছে যাওয়ার খরচ আসার খরচ এবং যে কয়দিন হজে গিয়ে থাকবে আজকাল মাস খানেক থাকতে হয় এতটা তার কাছে খরচ রয়েছে আর যে এক মাস ধরে সে হজের সফরে থাকবে সে কদিনের জন্য তার পিছনে যে তার স্ত্রী তার ছেলে মেয়েদেরকে ছেড়ে যাচ্ছে যারা নাবালক রয়েছে যাদের ভরণ পোষণের তার দায়িত্ব রয়েছে তাদের খরচের ব্যবস্থা দিতে পারলে হজ ফরজ এর জন্য অনেক টাকার প্রয়োজন হয় না এই রাস্তা খরচ অল্প পয়সা হলে আজকাল অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে যাচ্ছে আল্লাহকে যেন বোঝার এবং এই ফরজ হজ আদায় করার আমাদের মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করেন মহিলাদের আর একটি অতিরিক্ত শর্ত রয়েছে যে মহিলারা জাতি করে সাথে মাহারাম পায় একজন মহিলার কাছে হয়তো এতটা টাকা আছে যা দিয়ে হজে চলে যেতে পারবে আর ফিরে আসতে পারবে কিন্তু তার সাথে কোনো মাহারাম পায় না আর গ্রামের মানুষ হজে যাচ্ছে গ্রামের আরো মহিলারা হজে যাচ্ছে তাদের সাথে মিলে চলে গেলাম এটা জায়জ নয় ওই মহিলার উপর অতক্ষণ পর্যন্ত হজ ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত একজন মাহারাম অর্থাৎ এমন পুরুষ ব্যক্তি যিনি হয় স্বামী আর না হইলে এমন ব্যক্তি যার সাথে তার স্থায়ীভাবে ভাবে বিবাহ হারাম স্থায়ীভাবে ভাবে বিবাহ হারাম এই জন্য বললাম যে কত লোক রয়েছেন যাদের সাথে ক্ষণস্থায়ী বিবাহ হারাম যেমন ভগ্নীপতি দুলা দুলাভাই রয়েছে তাদের সাথে বিবাহ হারাম যতক্ষণ তার কাছে বোন রয়েছে এইরকম অনেকেই আছে যাদের সাথে বিবাহ ক্ষণিকের জন্য হারাম কিন্তু চিরকালের জন্য হারাম নয় আল্লাহাক বলছেন অমান কাফারা আর যেই ব্যক্তি অস্বীকার করবে তাহলে হজের সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজ না করি সেই ক্ষেত্রে গাফিলতি করে অনীহা থাকে আর অস্বীকার করে অস্বীকার করার কথা বলেছেন হজ কে অস্বীকার করলে আহল কিত তোমরা আল্লাহর কেন অস্বীকার করছো শাহিদুল আল্লাহ মাতুন যা কিছু তোমরা করছো সবকিছু আল্লাহ প্রত্যক্ষ করছেন সবকিছুর সাক্ষী হয়ে রয়েছেন আমানা। যারা ইমান করছে যারা ইসলাম চরম অপরাধ নিজেরাও ইসলাম কবুল করবে না নিজেরাও সত্যের সন্ধান করবে না আর কেউ যদি সত্য দিনের দিকে আসে তাহলে বাধা সৃষ্টি করা এ হচ্ছে রাস্তার ইট পাটকেল বা ময়লা আবর্জনা আপনার রাস্তায় যদি ময়লা আবর্জনা থাকে বা ইটকা পাটকেল পাথর পড়ে থাকে আর সেখান সেখানে আপনাকে চলতে হয় অথবা গাড়ি চালাতে হয় তাহলে সেই রাস্তা পরিষ্কার করতে হবে আর এর নাম হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ যারা আল্লাহর আল্লাহ কাউকে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে স্বাধীনভাবে আল্লাহর দিন গ্রহণ করতে দেবে না তাদের বিরুদ্ধে আল্লাহ ফকরাবুল আলামিন এই ফরজ নাজেল করেছেন মহান আল্লাহ বলছেন যে নাহা এওয়াজা এই রাস্তাকে বাঁকা করতে চায় বাঁকা পথে তোমরা চলতে চাও সোহাদা অথচ করছো আল্লাহ সম্মোধন করে বলছেন সাবধান হয়ে যাও ইন তু উতুল কিতাব একদলী কিতাব যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের যদি কথা মানো তাদের কথা মোতাবেক চলো তাহলে তোমাদেরকে তোমাদের ইমানের পরি কাফের করে ফিরিয়ে নেবে তারা তোমাদেরকে তাদের ধর্মের দিকে বাতিলের দিকে আর তোমরা কি করে অস্বীকার করবে আল্লাহর দিনকে অন্তুল্লা আলাইকুম আয়াতুল্লা তোমাদের সামনে আল্লাহাকের আয়াত পাঠ করে শোনানো হচ্ছে মাঝে রসুল স্বয়ং মৌজুদ রয়েছেন ইলা বিদিয়া ইস্তকিম আর যেই ব্যক্তি আল্লাহকে মজবুত করে ধারণ করবে যেই ব্যক্তি আল্লাহ ফকরবুল আলমিনের আশ্রয় নেবে সেই ব্যক্তিকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হবে আল্লাহ ফকরবুল আলমিনকে আল্লাহ ফকরবুলের বিধানকে সুদৃঢ়ভাবে যে ব্যক্তি গ্রহণ করবে তাকে আল্লাহ ফকরবুল আলমিন সঠিক পথ প্রদর্শন করবে। করবেন আমান উত্তাক মুসলিম হে মমিন সকল তোমার আল্লাহকে ভয় করো যথাযথ যেমন ভাবে আল্লাহকে ভয় করিতে হয় ভয় করা শুধু নামে মাত্র ভয় করলে হবে না শুধু লোক সমাজে আল্লাহকে আমরা ভয় করি এইরকম কথা বললে হবে না বরং যেমন ভয় করা উচিত তেমন ভয় করতে হবে যেমন ইউসুফ আলি ইসালাম আল্লাহকে ভয় করেছিলেন জলেখা রানী রাজপ্রাসাদে ডাকছে আর কেউ নেই কারো সাহস নেই যে তার সম্পর্কে কোনো কথা বলতে পারে। সেই সময় ইউসুফ আলি ইসালামকে যখন এই জলেখা ডাকছে বা বিচার করার জন্য হে তাল্লা এসো কেউ না পৃথিবীতে কিন্তু আমার রব আল্লাহ পাক সাত আসমানের ওপর থেকে দেখছেন যিনি আমাকে সুন্দর স্থান দান করেছেন আমাকে সৎ চরিত্র দান করেছেন আমি তার সামনে কি করে পাপ করতে পারি তিনি তো দেখছেন এর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা যে সারা পৃথিবীর কেউ টের পেল না কেউ জানতে পারলো না কিন্তু আমি চুরি করব না আমি অবিচার করব না আমি মাদক দ্রব্য পান করব না আমি কোনো হারাম কাজ করব না আমি হত্যা করব না আমি নামাজ ছাড়বো না এইভাবে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে হবে মৌতুনান্তু মুসলিম আর তোমরা মরবে না কিন্তু মুসলিম হয়ে মরবে অর্থাৎ ইসলামের অবস্থায় আল্লা প্রতি ইমান রেখে পরকালের প্রতি ইমান রেখে সামনে আল্লাহমর্পণ করে যদি মৃত্যু বরণ করো আল্লাহ ফকরবুল আল্লাহ ফেকর তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো এক সাথে এক সাথে দলবদ্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে নয় যে দলে দলে বিভক্ত হয়ে গেছে অনেক দলে বিভক্ত যেমন আজকে মুসলিম উম্মার অবস্থা বরং আল্লাহা বলছেন তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আল্লাহ ফখর আলমিনের রশিকে মজবুত করে ধারণ করো অর্থাৎ আল কোরআনকে মজবুত করে ধারণ করো আল কোরআন হাদিসকে মজবুত করে ধারণ করো তাহলে হবে না তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না এর মাধ্যমেই মুসলিম ঐক্য আসতে পারে আর যদি কেউ বলে যে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে আসো ওরা বলে আমরা বড় দল সুতরাং আমাদের দলে চলে আসো আমরা এইরকম সুতরাং আমাদের দলে চলে আসো তাহলে কোনোদিন কোন ব্যক্তিকে কেন্দ্র করে যদি একত্রিত হতে চাই তাহলে মুসলিম উম্মার মধ্যে কখনো ঐক্য আসবে না এর নাম হচ্ছে ব্যক্তি পূজা কিন্তু ব্যক্তির উর্ধে আমরা কোরআন শুনার ভিত্তিতে আমরা আমাদের ঐক্য গড়ে তুলব আল্লাহাকান করেন ওয়েল করুমাত আলিকুম তোমরা তোমাদের উপর আল্লাহ যে অনগ্রহ রয়েছে তা স্মরণ করে ইদকুন্তুম আদান যখন তোমরা একে অপরের শত্রু ছেলে ফল বাইনা কুলু বেকুম তোমাদের অন্তরে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিলেন আনসারদের সম্পর্কে আনসারদের দুটো গোতর আওস এবং হাজরাত ছিল তাদের আপোষে মধ্যখানে একটা গন্ডগোল হয়ে যায় তখন আল্লাহাকে আয়তনাজল করলেন যে তোমরা ভুলে গেছো একশো বছর ধরে তোমরা লড়াই করছিলে বোয়াসের যুদ্ধ আর তোমাদের যুদ্ধ বন্ধ হচ্ছিল না আল্লাপাক অবদান হইলো যে আল্লাহাক এখানে প্রেরণ করলেন তোমরা ইমান নিয়ে আসলে ইসলাম গ্রহণ করলে আল্লাহ তোমাদেরকে ভাই ভাই করে দিলেন তোমাদের অন্তরকে বিচ্ছিন্ন আল্লাহাকুব তোমাদের অন্তরকে আল্লাহাক রব্বুল আলমিন জড়িয়ে দিলেন ফাস বাহাতম বেন আল্লাহর অনুগ্রহ তোমরা ভাই ভাই হয়ে গেলো তখন তোম আর্থের তটে চলে গেছিলেন জাহান্নামের গর্তের প্রান্তে তোমরা পৌঁছে গেছি একেবারে চলে গেছিলেন জাতি করে তোমরা সঠিক পদ প্রাপ্ত হোক আর তোমাদের মধ্যে এমন একটি দল হইতে হবে যারা কল্যানের দিকে আহ্বান করবে আল্লাহ ফাকরাব বললেন তাহলে এই মুসলিম উম্মাকে এই দায়িত্বটি দিয়েছেন আর বিশেষ করে এই মুসলিম উম্মার এক শ্রেণীর লোককে অবশ্যই এরকম হতে হবে যারা ভালো কাজের দিকে আহ্বান করবে ভালো কাজ অত্যন্ত ব্যাপক যে কোনো ভালো কাজের দিকে আমরা আহ্বান করব ওয়া মরুন আবিল মারুফ এবং ভালো কাজের উপদেশ দেবে এই দলটি ওয়া না মনকার অন্যায় কাজে বাধা দেবে বল প্রয়োগ করে যদি তার ক্ষমতা থাকে कथार द्वारा अन्या क्या सम्भवपन नाबाद कल्याण दिखाई आहवान कर तौफिक दान कर भलो क्यादेश तौफिक दान करें अन्या क्या बाधा देवर जन तौफिक दान कर ठीक कर तौफिक दान करें व्यक्ति जीवन के संशोधन कर तौफिक दान करें आल्ला समाज আমাদের এই মানব জাতিক আল্লাহ ফকরব্বুল আলমিন সংশোধন করার এবং সত্যের দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করেন সুবহান রব্বিকারব্বিল ইজাম্মা এসেফুল ও সালামুল আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন